উপস্থিতি আপনারা এতক্ষণ পর্যন্ত জবান থেকে নির্ধারিত আয়াত ও তফসিলের আলোচনা শুনতেছিলেন মাহফিলের শেষের দিকে আল্লাহ পাক আমার মতো একজন অযোগ্যকে আপনাদের হেদমতে হাজির করে দিয়েছেন আমিও আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখে তার পবিত্র কালামে মাজিদের সুরায় নিসার ১৫ নাম্বার রুকু একশো এক নম্বর আয়াতে কারিমা থেকে একশত চার নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওত করার সুযোগ পেয়েছি আল্লাপাক যদি আমাকে তৌফিক দান করেন নির্ধারিত আয়াতের উপরে কিঞ্চিত আপনাদের খেদমতে আলোচনার প্রয়াস চালিয়ে যাব আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহ আল্লাহতালা ওই আলোচনার সুযোগ আমাকে দান করেন যে আলোচনাগুলি তেলা উৎকৃত আয়াতে কারিমায় আল্লাহর উদ্দেশ্য সম্মানিত সুধি যে কোনো কাজ শুরু করার আগে মূল কাজের আগে কিছু প্রাসঙ্গিক কাজ থাকে বয়ানও শুরু করার আগে প্রাসঙ্গিক কিছু বয়ান থাকে মূল বয়ান বিশেষ করে আজকের সিচুয়েশন সাম্প্রতিক সময়ে এটি খুব বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সেটা হলো আমরা যারা বিভিন্ন দিনই মাহফিলে দিনই কথা আলোচনা শোনার জন্য আসি প্রথম নাম্বার কথা হল আমাদের দেশে প্রচুর পরিমাণে ওয়াজ মাহফিল সিরাত মাহফিল সম্মেলন মহাসম্মেলন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ধর্মীয় সেমিনার সেম্পুজিয়াম তফসিরুল কোরআন মাহফিল সহ নানা নামে অনেক প্রোগ্রাম হয়ে থাকে এবং আমাদের দেশের মানুষ যেই পরিমাণে এই জাতীয় মাহফিলে অ্যাটেন্ড করে আমার ধারণা বিশ্বের আর কোনো, দেশে এই পরিমাণের এই সিস্টেমে এই পরিমাণের মাহফিল মনে হয় না কিন্তু বাস্তব ভাবে যে জিনিসটা দেখা যাচ্ছে মাহফিল যতই বাড়তেছে মাহফিল বিরোধী শক্তিও তত বাড়তেছে কোরআনের আলোচনা যতই হচ্ছে কোরআন বিরোধী শক্তিও সচ্চার হচ্ছে অপর দিক থেকে যারা মাহফিল কোরআনের তফসিল শুনতে আসি আমরা তাদের জীবনে লক্ষণীয় তমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না খুব ভালো করে বুঝবেন বাংলাদেশে এমন কোন রাত নাই যেই রাত্রে কমপক্ষে দুই চার পাঁচশো প্রোগ্রাম হয় না এই ছোট্ট একটা দেশে এত বেশি প্রোগ্রাম হয় এত খতিব এত ওয়স এত নাসেহ এরপরেও কাউকে কাউকে এক এক রাত্রে তিন চার জায়গাতে যেতে হয় আপনাদের এই মাস অন্যতম এক আকর্ষণ মালানা জুবাই রহমদ আনসারি সাহ একাধিক প্রোগ্রামে বাংলাদেশে যত বক্তা আছে তার ভিতরে উনি শীর্ষে মনে হয় আমার ধারণা তিনটি হল স্বাভাবিক পাঁচটাও অনেক সময় হয় ছয় সাতটাও মনে হয় কখনো কখনো হয় এবং আমি শুনেছি ওনার নিজের মুখ থেকেই শুনেছি ওনার এই তর্জে আমল শুধু বাংলাদেশে না লন্ডনেও এটাই ঠিক থাকে আমি শুনেছি ওনার কাছ থেকে আমরা উত্তরবঙ্গে একজন বয়ানি বক্তা একদিনে দুই প্রোগ্রামে যাওয়া আই দোষ সিলেটে চট্টগ্রামে একাধিক প্রোগ্রাম করা হলো মর্যাদা একাধিক প্রোগ্রাম করবে এটা মর্যাদা এটা কোনো আয়ব তো একজন এত বক্তা আছে এত খতিব আছে এরপরেও এক একজনকে দুই তিন চার পাঁচটাতেও যোগদান করতে হয় বোঝা যায় মাহফিল প্রতিদিন কি পরিমানে হয় কিন্তু চল্লিশ বছর পর্যন্ত একজন মানুষ বয়ান শুনতেছে ২০ বছর হয় বয়ান শুনতেছে পঁচিশ বছর হয় বয়ান শুনতেছে পঁচিশ বৎসর বয়ানের পরেও এখন পর্যন্ত তার মুখের ভিতরেও দাঁড়ি গজালো না কালেমাটাও সহি হল না নামাজটাও ঠিক হল না এরকম মানুষের পার্সেন্টেজ হল শতকরা নব্বই বাংলাদেশের একদম বাড়ির উপরের প্রোগ্রাম থেকে শুরু করে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন পর্যন্ত আমার যাওয়া আছে মক্তব ফোরকানিয়া মোক্তব থেকে শুরু করে পটিয়া পর্যন্ত আমার যাওয়া আছে প্রোগ্রামে এই সব জায়গার থেকে আমি যেই অভিজ্ঞতা অর্জন করেছি তার রিপোর্ট এই পেশ করলাম যে এত বয়ান শোনার পরেও মানুষের নীতি নৈতিকতা দিন ও ইসলাম শিক্ষা সভ্যতা সংস্কৃতি কোনটারই ডেভেলপ হচ্ছে না অথচ আমরা দেখি আমাদের বাড়ির পাশের কোনো দর্জির দোকানে ছোট্ট একটা ছেলে আজকে সাধারণ কর্মচারী হিসাবে ঢুকল পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে সে কাতার নষ্ট হয়ে বের একটা মুদিখানার দোকানে ছোট্ট একটা ছেলে সাধারণ কর্মচারী হিসাবে ঢুকলো, পনেরো বছরের ব্যবধানে সে একটা বড় মুদিখানার মহাজন সাজে একজন ডাক্তারের কাছে নর্মাল বিষয়ের উপরে শিক্ষিত একজন মানুষ পঁচিশ বছর অবস্থান করলো সে এখন নিজেই প্রেসক্রিপশন করা শুরু করে দেয় তাহলে দর্জির দোকানে ঢুকে ছয় বছরই ছয় বছরই দর্জি হয় মুদিখানার দোকানে ঢুকে পনেরো বছর পরে মুদিখানার মহাজন হয় ডাক্তারের কাছে থেকে থেকে ২০ বছর পরে প্রেসক্রিপশন করা শিখে শুধুই কেবলমাত্র ওয়াস মাহফিলটাই তার ব্যতিক্রম চল্লিশ বছরে ওয়াশ শোনার পরেও কালে মাটাও ঠিক হয় না এই যদি হয় রেজাল্ট তাহলে তাহলে তো কি হবে আপনারাই যোগ বিয়োগের জিম্মাদারি আপনাদেরকে দিলাম এখন প্রশ্ন হল হুজুর দর্জির দোকানে গিয়া ছয় বছর পরে কাটার মাস্টার হলো। মুদি খানার দোকানে পনেরো বছরের পরে মহাজন সাজল ওয়াজ মাফিলে আসার পরে পরিবর্তন হয় না কেন খুব ভালো করে বুঝবেন দুইটা কারণ আমার অনুসন্ধানে এটা কোনো কোরআন শরীফ আর হাদিশ্বরীফ বলতেছি না এক নম্বরের কারণ হল কিছু লোক ওয়াশ শুনতে আসে নিউটাল মস্তিষ্ক নিয়ে না মস্তিষ্ককে জ্যাম করে নিয়ে ওয়াস শুনতে আসে বাঁকা মস্তিষ্ক নিয়ে দিনের কথা শুনতে আসে কিছু মানুষ যেই সমস্ত মানুষেরা ফ্রেশ নিউট্রাল মস্তিষ্ক নিয়ে বয়ান শুনতে আসবে তাদের তো বয়ান তাদের জীবনকে পরিবর্তন করাবে পক্ষান্তরে বাঁকা মস্তিষ্ক আক আগের থেকেই মাথার ভিতরে কিছু লোড নিয়ে এসে কোরআনের কথা আমি আব্দুল বাসেদ খান আর নুরুল ইসলাম অনিপুরে কেন মোহাম্মদুর রসুল্লাহকে দেওয়া বাস কাজ হবে হেলের সামনে তো কোরআন নাজিল হয়েছে ওয়াস করছে যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি নাকের ডোগায় জিবরাইল আমিন কোরআন দিয়ে গেছে ওয়াস করেছেন যার উপরে কোরআন নাজিল করা হয়েছে উনি ওয়াস শহীদ ঐতিহাসিক মাঠে করা হয় নাই वही मठे मठर मानुषे सर्वप्रथम उठानो मक्का नदीरा से जगह वाश कर वाहिबुल वही एर पर फायदा किसु हुए लो। आस्ते बोलें क्या আরে বক্তাদের বক্তৃতার উপরে আইন তো কিছু বিধি নিষেধ আছে আপনাদের শোনার মধ্যে তো আর বিধিনিষেধ নাই তো আপনাদের কথা ছোট হয় কেন আমাদের টানা একটু সমস্যা আছে এটা করা যাবে না সেটা করা যাবে না ওটা করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না একটা সুন্দর গল্প শুনি আপনাদেরকে বাস্তব গল্প না আমি ছোটবেলা থেকেই আমার উস্তাদ যদি বলেছে এটা হক তাহলে তাম দুনিয়ার মানুষ যদি একশোটা হেকমতের বই নিয়ে এসে আমার সামনে পড়ে শুনাইত তারপরেও আমার ওস্তাদেরটাই আমার মাথার মধ্যে জয়ী। এটা আমি ওস্তাদের প্রতি আমার মমতা কিছিলাম ফার্সি বহেলি পড়ি তখন আমি ফার্সি বহেলি আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের এলাকা তো মাদ্রাসার পার্শ্বই এক গ্রামে এক ভদ্রলোক বাইরে মারা গেছে তার ডেড বডি দেশে পাঠায় দিয়েছে এখন তিন দিন সাত দিন চল্লিশ দিনের যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমে আমাদেরকেও দাওয়াত করছে এক বেদা আতিও দাওয়াত করেছে আমাদের এই মাদ্রাসার সর্বোচ্চ জামাত হল নাহম নাহমির তো ফার্সি পহেলি মিজান নাহমের তো আমি সর্ব নিচের জামাতে পড়ি তিন জামাতের কি পাঠিয়ে দেওয়া হয়েছে ওইখানে যাবার পরে হুজুবদের কাছ থেকে শুনেছিলাম যে কোরআনুল করিম খতম করে বিনে নেওয়া যাবে না বিনিময় নিলে যে দিল আর যে খতম করলো কারো কোন কিন্তু উনি তো গ্রামের পাবলিক ওনার ওইখানে গিয়া কোরআন শরীফ না পড়লে তো ওনার দেল শান্তি পাবে না কোরআন শরীফ পড়ার পরে উনি পাড়া হিসাবে কিছু টাকা দিবেন কে কত পারা পড়েছেন না দিলেও তার দিন শান্তি হবে না তো আমি ছোট হলেও আর বড়দেরকে মশওয়ারা দিলাম তোরা সবাই বলবি বাড়িওয়ালাকে যে এই ছোট ছেলেটা হাফ হেজে কোরান ছোটবেলা থেকে আমার মুখ খুব বেশি চলে তো আমি চিন্তা করলাম তখন তো আর অত বুঝি নাই তখন যেটা বুঝেছি যে কমপক্ষে হাফ হেজে কোরআনের একটা মিথ্যা কথা বললেও পরবর্তীতে তো দুইটা ফায়দা হচ্ছে সেটা হল আমি তো কোরআন শরীফ পড়বো না শুধুই আলামুন আর তা আলামুন বলবো আর যা পড়বো ওটা আমিও জানি না আমার আল্লাহ জানবেন না কারণ আমি তো পড়বোই না আমি খালি করতে থাকব কোনো শব্দ উচ্চারণ হবে না ওই শেষে যা একটা লম্বা টান দেব তো তাহলে কি হবে কমপক্ষে বাড়িওয়ালা খাওয়ানের এবং আমাদেরকে টাকা দিয়া সহযোগিতা করার নেকিটা সে পাবে পড়ে দিলে তো হল না এটা আমি আমার ফার্সি পয়লির ফতুয়া ওই জামাতের ফতুয়ার তখন আমার গবেষণা তো এখানে যাওয়ার পরে ওরা তাই বললো আমি তখন জানি না যে হাফে যে করান কত টাইমে এক পাড়া পড়তে পারে এটা আমি তখনও জানি একজন হাফে যেই টাইমে পড়তে পারে তার আগে আমার শেষ হয়ে যায় কারণ জানা জানা থাকার কারণে বাড়িওয়ালা বড় শিক্ষিত ভদ্র শরীফ মানুষ তো আলহামদুলিল্লাহ সবার চাইতে আমি কয়েক গুণে বেশি পড়লাম পাড়া হিসাবে টাকা দিল প্রতি পাড়ায় পাঁচ টাকা তখন পরে আবার সবাই তকসিম করে নিলাম আলাস পরিমানে তকসিম করে নিলাম তো মাসখানে দোয়ার আগে মিলাদ আপনাদের ডাকায় মিলাদ চলে না চলে না মিলাত তো চলে চলে মিলাদের সাথে হয় আমি পাওয়া যায় না পাওয়া যায় না আমিও তো ঢাকার কোন এক অঞ্চলের পাঁচ বছরের খতির ঢাকা সিএমএম কোটের সাথে জেলা পরিষদ অ্যানেক্স কারকুন বাড়ি বড় মসজিদ প্রথমে যখন গেছি যাওয়ার পরে আমাকে দিয়ে মিলাত পড়াবে ইমাম সাহেব আমি তো জিন্দিগিতে মিলাত পড়াই নাই আর আমি পড়ানো জানিও না নামাজের পরে নামাজে বয়ানে সবাই প্লিজ আমাকে এখন কোনটা দিয়া আমাকে ভাগাবে তিনি বললেন মিলাদটা পড়াইতে হয় আমি বললাম আমি মিলাদ পড়াইতে আসিনি আমি খতিব হিসাবে এসেছি খদ্বা দেব নামাজ পড়াবো এজন্য এসেছি আমি মিলাদ পড়ানোর জন্য মনশী হিসাবে আসিনি পরে গিয়া কর্তৃপক্ষকে বললো কর্তৃপক্ষ বলল ঠিকই তো বলেছেন আমরা ওনাকে খতিব হিসাবে নিয়ে আসছি মিলাদ আপনি পড়ায় দেন আলহামদুলিল্লাহ আল্লাহ এরপরে আর কোনদিন আমাকে মিলাদ পড়াইতে বলেনি। তো মিলাদের ভিতরে আবার কি করে যে মাত্র ক্রিয়াম শুরু করে দিয়েছে আমি তো স্টিল বসা আমি কিন্তু সবচেয়ে ছোট উনিশ বছর বয়সে আমার দাওয়ার হাদিসের ফরাজত হয়েছে ফার্সি বয় দিতে আমার কত বছর বয়স হবে আর উপরের দুই জামাতের সহ আমার সাথী সবাই দাঁড়িয়ে গেছে তাদের সাথে একজন দেখি কিছুক্ষণ দাঁড়ায় আবার কিছুক্ষণ বসে একজন নাহবে মির পরে কিছুক্ষণ দাঁড়ায় আবার বসে শেষে গিয়ে আমারে জিজ্ঞাসা করতে এই মিয়া ছেলে তুমি দাঁড়াল না কেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম ওই আমি দাঁড়াবো কেন আমাকে জিজ্ঞাসা করছে দাঁড়াইলে না কেন আমি বললাম দাঁড়াবো সালাম দিতে দাঁড়াইতে হয় তো আমি বললাম নবী আলাহ আলহ ইসলামকে সালাম তো তো নামাদের ভিতরে পড়ি তো দাঁড়া থেকে পড়ার তো সিস্টেম নাই তখন তো বসে বসে পড়ার সিস্টেম নামাদের ভিতরে দরুশ্বরীফ পড়ি না আমরা দাঁড়ানো অবস্থায় দরু শরীফ না দাঁড়ানো অবস্থায় কোরআন শরীফ বলেন না কেন দাঁড়ানো অবস্থায় দরুৎ শরীফ না দাঁড়ানো অবস্থায় কোরআন শরীফ বসে বসে দরুৎ শরীফ আমি বললাম বসে বসে তো দরুদ শরীফ না ভিতরে বসে পড়ার সিস্টেম না বাইরে আবার দাঁড়াইতে হবে কেন খুব ভালো করে বুঝবেন পরে উনি বলতেছেন যে তুমি একটু বেশি বুঝলাম বললাম বেশি বুঝি নাই বাড়িওয়ালা আমাকে এসে বুঝ দেওয়ার জন্য আমি খুব চেতে গেছি ছোট মানুষ কিন্তু চেতা খুব বেশি তো শেষ পর্যন্ত বাড়িওয়ালা আমাকে এসে বলতেছে বাবার স্থান কাল পাত্রভেদ আছে আমি বললাম কিসের স্থান কাল রাইট এর জন্য নাই পয়েগম্বারের কথাটাই সবার উপরে সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন আমাকে যদি জিজ্ঞাসা করে যে দুই লাইন আর বিপড় তাহলে কিন্তু সব শেষ কারণ আমি তো শেষ পর্যন্ত কঠিন হারে লেগে গেল পরবর্তীতে উনি চ্যালেঞ্জ করলেন আমিও চ্যালেঞ্জ করলাম আগামীতে যদি আমাদেরকে আপনাকে এক সঙ্গে দেওয়ার দা আপনার কিতাবাদি নিয়ে আসেন আমি ফার্স্ট পড়ি কিতাব নিয়ে আসে লেগে তার মানে পাওয়ার আমার নাই আমার হুজুরের আছে। সম্মানিত শুধুই খুব ভালো করে কথাগুলা বুঝবেন মূল কথা যেটা যেখান থেকে চলতেছিল ছোটবেলা থেকেই আমি একটু ওই এই জাতীয় সহজ সহজে হার মানতে রাজি নেই এই সব আগে থেকে কোরআনুল করিমের কথার যে আমি বলতেছিলাম নিউটাল মস্তিষ্ক নিয়ে না শুনে বাঁকা মস্তিষ্ক শুনলে তো জীবনে ফায়দা হবে না এদেশের বহু শ্রোতা বাঁকা মস্তিষ্ক নিয়ে কোরআনের মা ফিরে আসে করা যাবে না হেডাওয়াজ করা যাবে না ওডাওয়াস করা যাবে না জীবনের প্রথম আমার এলাকায় যখন এক মসজিদে গেলাম প্রথমে আমাকে তারা নিয়োগ দিয়ে দিল কিছুদিন পরে কে বা কারা এক রাজনৈতিক দলের নেতাকে বলছে আর হুজুর পাওনায় আব্দুল বাসেদ খানকে নিয়ে আসত যে তিন জুমা পরে আমাকে বলে কমিটি আপনার সাথে একটু ডিসকাস করবে কিসের ডিসকাস যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করে শুধুর আমরা কয়েকটা কথা আপনার কাছে জানতে চাই কি আপনি রাজনৈতিক কোন দল করেন নাকি আমি বললাম সক্রিয় কোন দলের সাথে সম্পৃক্ত নই তবে কোনো না কোনো দলের প্রতি মৌন সমর্থন আছে হান্ড্রেড পার্সেন্ট তো বলে না আয়রা তো ঠিক আছে এটা তো সবাই থাকে আমাকে বলে আপনি কোন মিটিং মিছিলে যান না আমি বললাম রাজনৈতিক কোনো দলের ব্যানারের মিছিলে যাই না তো জন্য তার ব্যানারের মিছিলের নেতৃত্ব নেই উনি তখন বলে না আইটা তো আমাদের আমাদেরকেও করতে হবে তো হিডিজনতা বলছি না আমাকেও তো করতে হবে আমারে জিজ্ঞাস করতেছে আপনার শিক্ষাগত কোয়ালিফিকেশন আমি বললাম কোনো ফিকেশন মিকেশন কিছু নাই আমি আলিফ থেকে এ পর্যন্ত করছি আমার ধর্ম করছি সব কিছু কোনোটাতেই যখন আর চান্স পেতেছে সবগুলাই যেটা বলে সেটাই পিছলে যায় আচ্ছা ঠিক আছে হচ্ছে মন খারাপ করেন না আমরা একটু এখানে সব দলের লোক নামাজ পড়িত আপনি কোনো এক দলকে ইন্ডিকেট করে কথা বললে মুসল্লিদের ভিতরে তৈরি হবে এই জন্য কথাগুলো বলে নিলাম আমি বললাম তাহলে আমারও কিছু কথা আছে এক নাম্বার কথা হলো আমি আপনাদের চাকরি করতে পারবো না হচ্ছে তার মানে বললাম তার অর্থ হল আমি আপনাদের খেদমত করতে পারবো চাকরি করতে পারবো না যেহেতু চাকরি করতে পারবো না করব না এজন্যে আমার সাথে বেতন নিয়ে কোনো কথা বলা যাবে না আমি আপনাদের মেহমান ইচ্ছা হলে পাঁচ টাকা দিয়ে মেহমানদারি করবেন ইচ্ছা করলে পঞ্চাশ হাজার টাকা মেহমানদারি করবেন এটা আপনাদের ব্যাপার আমি জানি এদেশের মসজিদ কমিটিতে যারা থাকে ম্যাক্সিমাম হুজুর বেতন নিয়ে মসজিদে নামাজ পড়ায় শুধু এই একটা পাওয়ারের কারণে হুজুরকে যা বলে হুজুরকে তাই মানতে হয় तुमारेतन तुम जाब तद्रलोकर चेहरा तो कला दु नंबर आपनार जर्दी लागुकमी रुकू को जदि रुक पांच मिनट काटाई माथा जुदी छेनारा आपने की माथा, माथा, माथा उठान अनुमति आथा अपन जत होक आवाज कराई उठानदी उठान नाम आवाज करें वजु नष्ट अरे हाँ जुदी आवाज तो है तेली नष्ट होटाई बल नाम जता ना उठा अत्य उठा অধিকার আর পাওয়ার আপনার না থাকে নামাজের ভিতরে আপনি হান্ড্রেড পার্সেন্ট আমার নেতৃত্ব আর আমি হব ওই আমি করতে পারবো না একের পর এক যখন বলতেছি তখন ওর অবস্থা খালি জটিল হচ্ছে চিন্তা করতেছে ওর সে আগেই বলো ছিল শেষ পর্যন্ত কি উনি একটা কথায় আমাকে ধরছেন সেটা হল আপনি কয়েক জুমা আমাদের পক্ষে মত করবেন আমি বললাম এটা বলতে পারবো মাসে দুই জুমা বললাম তা বলতে পারবো না কোনো মাসে সব জুমা আসবো কোনো মাসে এক জুমা আসবো উনি বলেন হুজুর এটা তো মানা যায় না বলে আলহামদুলিল্লাহ আপনারা খতিব দেখে নিন তিন দিন পরে ওই ভদ্রলোক ফন্দে বলে হুজুর জুমায় আসেন আর না আসেন খতিব আপনি সেই মসজিদে আলহামদুলিল্লাহ এটা শুধু আপনাদেরকে একটা কারগুজারি শুনাইতেছি এখান থেকে কিছু নেওয়ার জন্য সেই মসজিদে এক পর্যায়ে মসজিদের কমিটি যখন হল তিন দুই বছর পরে সেই উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বানানো হল আমাকে আমি এখন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন উনি বলতেছেন যে রাজনীতি বক্তব্য দেওয়া যাবে না এটা করা যাবে না সেটা করা যাবে না আমি বললাম ভাই সব করা যাবে না বুঝলাম কোরআন শরীফ আর হাদিস শরীফ বলা যাবে এটা বলা যাবে আমি বললাম তাইলে তো আর কোন সমস্যাই নাই আমি তো কোরআন শরীফ হাদিস হাদির শরীফি বলবো বাইরে কিছু বলবো না আজকেও কোরআন শরীফ আর হাদিস শরীফি বলবো प्रंगिक कुरान हादी बुझार जा तब बेर किर पर लागे एर पर बुके लागे एर परंधुर कलिदाय लागे तहले मने करते आपनार कलिदार समस्या आपनाराथार समस् बुकर समस्या आमार बक्तव्य को समस्या ना সম্মানিত শুধী সম্মানিত শুধী কথাগুলা ভালো করে বুঝবেন সমস্যা হইল আপনার আর চিকিৎসা করবেন বক্তার তা হতে পারে না আমাকে তো কোরআন বলার অনুমতি দিয়েছেন আমাকে তো হাদিস বলার অনুমতি দিয়েছেন আমি কোরআনই বলবো হাদিসি বলবো তারপরেও যদি আপনার গায়ে লাগে আপনার গায়ের চিকিৎসা করেন সম্মানিত সুধি এটা হল বক্তৃতা আপনারা ইয়েতে যদি কারো কেটে যায় লুহাতে যদি কারো কেটে যায় মূল চিকিৎসার আগে এটিএস দিতে হবে যাতে সেফটি না ধরে শুনে যাতে কারো কলি যায় সেফটি না ধরে এজন্য এটিএস দিয়ে ভালো না ভাই বয়ান শুনতে হুজুরের বিরুদ্ধে যাতে না যাতে আক্রমণ না করে যেন এটিএসটা দিয়ে দিলাম বিনা পয়সায় এটা শুধু আসতেই না এই এক এটিএস যদি ঠিক মতে সংরক্ষণ করেন ফ্রিজে বাসার ফ্রি দেনা অন্তরের ফ্রিদে জীবনে আর কখনো সেফটি দেওয়ার সম্ভাবনা নাই সম্মানিত শুধু এবার আসুন আল্লাহ পাকের কালামে কি বলতেছে পক্ষে যায় না বিপক্ষে যায় আজকে আমার আলোচনাতে যা আছে কারো পক্ষে বিপক্ষের কিছু নাই সব পক্ষের কথা কারণ আল্লাপাক এইখানে ইমানদারদের কিছু বাড়তি সুবিধার কথা বর্ণনা করেছেন আমি যায় সুরা সুরার যেই রুকু আমি তেলাওত করেছি এখানে বাড়তি সুবিধা দিয়েছেন সুবিধা যদি যে কেউ দেয় সেই তো প্রশংসিত হয় যখন মনের বিরুদ্ধে যায় তখন না সমস্যা দেখা যায় তাই না আপনি যদি আপনি যদি কিচ্ছু না বলেন স্বার্থের ব্যাঘাত গটে এরকম কোন কথা না বলেন তাহলে আপনি হুজুর তো হুজুর আপনার মুখ থেকে বের করা পানি খায়াও বরকত নিতে রাজি আছে কিন্তু তাদের স্বার্থ বিরোধী যদি কোনো বক্তব্য দেন তাহলে তার মুখ থেকে বের হওয়া পানি দেওয়া আপনাকে গোসল করাইতে রাজি নাই সম্মানিত সুধী আল্লাহ পাকুর আন হাকিমের ভিতরে ইমানদার নামাজিদেরকে কিছু বাড়তি সুবিধার কথা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করছেন আল্লাহাক ইমানদার। তোমরা তো নামাজ পড়ো বলেন তো ভাই ইমানদার এরা নামাজ পড়ে না ইমান আর কুফুরের মাঝে পার্থক্যকারী বস্তুই হল এটা কার কথা আর ধরে বলেনের কথা বলেন যার কথা ইমান আর কুফুরের মাঝখানে পার্থক্যকারী বস্তুই হল নামাজ তাহলে আমাদের সমাজে যারা নামাজ পড়ে না তারাই তো এক নাম্বারের ইমানদার তারাই প্রকৃত রসুনের অনুরোধ আর যারা নামাজ পড়ে তো পড়ে পাশবক্ত পড়ে তাহাজত পড়ে আউয়াবিনও পড়ে এশরাকও পড়ে তারাই ধর্ম বোঝে না হাদিস শরীফের ভিতরে বলেছেন ইমান আর কুফুরের মাঝখানে পার্থক্যকারী বস্তুর নাম কি আরো জোরে বলে এই নামাজিদেরকে আল্লাহ তালা এখানে সুবিধা দিচ্ছেন ভালো করে বুঝবেন নামাজ এমন একটা বাদক পৃথিবীর যত নবী রসুল আল্লাহ পাক পাঠিয়েছিলেন সকল নবীর রসুলদের উপরে নামাজের হুকুম ছিল সকল নবীর রসুলগুলোর উপরে কোরআনে পাকে যত নবী রসুলদের নাম আসছে প্রত্যেকগুলাতেই ম্যাক্সিমাম নামাজের কোনো না কোনো ভাবে আসছে কোরআন শরীফ খুলে দেখতে পারেন সবচাইতে বড় কথা হলো বান্দার সাথে মালিকের সবচাইতে কাছাকাছি অবস্থান নেওয়ার পদ্ধতির নামই হল নামাজ নামাজের মুহূর্তে বান্দা আল্লাহর যত কাছাকাছি অবস্থান করে এত কাছাকাছি অবস্থান অন্য কোন সময় হয় না সহিহাদিস এখন আবার সহিহাদিস না বললেও সমস্যা আমাদের দেশে সহিহাদিসের কন্ট্রেক্টর আছে কিছু আছে না নাই কিছু সহিহাদিসের কন্ট্রেক্টর আছে তারা যেটা বলবো সেটাই সহি আর হানাফিরা যেটা বলবো সেটাই সমস্যা এ চরিত্র তো জালেম সরকারের হরিত্র ঠিক বললাম না ঠিক বললাম আমাদের দেশের সরকারের কথা বলি নাই সমস্যা নাই আমাদের দেশের সরকারের কথা বলি নাই যে হয় সে যা করে সব বৈধ হয় আর একজন যা করে সব অবৈধ হয় এটা হলো জালেমের প্রথম চরিত্র মনে আমি কিন্তু আগেই বলেছি নিউটাল মস্তিষ্ককে বসতে হবে এ কথা শোনার পরে কারো যদি দিলে আঘাত লাগে তাহলে এ টেস্ট এখন লাগান সমালোচনা করেন না এজন্যে সৈহাদিসের নামটা উল্লেখ করে বলতে হয় আর কি নবী আলহ ইসলাম বর্ণনা করেছেন কোন নামাজই যখন আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়ায় আল্লাহ পাক তখন তার নিজের তাওয়াজ্জু বান্দার দিকে দিয়ে দেয় আল্লাহ আল্লাহ আমার মতো একজন মানুষের দিকে আল্লাহর তাওয়াজ্জু একটাই আর পর একজন মুসলমানের জন্য জীবনে কি চাওয়ার আছে আমার মতো একজন ছোট মানুষ পাপে পাপে পুরা জীবন শেষ করে দিয়েছি সেই মানুষটাও যখন মুকাম্মল ওজু করে রসুরুল্লাহ সাল্ল্লাহ আলহিউসাল্লামের তরিকায় নামাজে যখন দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে তাক বিরে তাহারিমা বাদলাম আল্লাহ পাক তার তাবাজ্জু আমার দিকে দিলেন তাহারিমা তো বেঁধেছি বডিদা মসজিদে দিল মার্কেটিং এ ব্যস্ত ঠিক বললাম না বা ঠিক বললাম দিল মার্কেটিং এ ব্যস্ত আল্লাহ পাক তখন দিল যে মার্কেটিংয়ে গেছে এটা কি আল্লাহ বুঝেন কমপ্লিট ক্লিন বুঝা বুঝেন না একটু অস্পষ্ট বোঝেন জোরে বলেন অস্পষ্ট আর জোরে বলেন আমি আর আপনি বাতি যেই রকমের স্পষ্ট না দেখি তার চাইতেও বেশি স্পষ্ট আল্লাপকের কাছে আল্লাপাক বলেন ইমানদার দুনিয়ার মানুষেরা চোখে চোখে কি লুকুচুরি খেল এটা আমি জানি দিলে দিলে কি ষড়যন্ত্র আটতেছ ধর্মের বিরুদ্ধে না হুজুরের বিরুদ্ধে আল্লাহ বলেন এইটাও আমি বিচার হবে আমার আদালতে থাকবে আমার মোহাম্মদুর রসনুল্লাহ বিচার কার আদালতে সেই জায়গায় সরকার বিরোধী কোন আইনজীবী থাকবে না বলেন স্পষ্ট বলেন এদেশে সরকার বিরোধী আইনজীবী আছে হাইকোর্টে মিছিল করতে গিয়ে আক্রান্ত হয় আল্লাহর আদালতে আল্লাহ বিরোধী কোন আইনজীবী থাকবে না তাকবিরের যে একটু এসলাহ করা দরকার কষ্ট হবে না তো আপনাদের তাকবিরের এসলাহ হওয়া দরকার হল ওর আন সুলনার আলো যিনি বলেছেন তার এই বক্তার এ স্লোগান হান্ড্রেড পার্সেন্ট সহি যারা ঘরে ঘরে বা সংসদে বলেছেন তাদেরটা কিছুটা ভুল মার্শাল ঘরে বাইরেও এক জায়গায় জ্বালান সেটা হল দিল কোরআন শরীফের ভিতরে আল্লা পাক বলছেন আমি আসমান থেকে ওহি অগরসুল আপনার কলবের উপরে নাজির আছি তাহলে আলো কি কলবে না ঘরে সংসদেও তো দরকার না যদি কলবে জলে এই কলবটা নিয়ে যদি সংসদে যায় সেখানেও আল্লাহর পক্ষের আইন হবে এই কলবটা নিয়ে যদি বাজারে যায় গ্রামের মানুষও কোনদিন ঠক খাবে না कलपटा नहीं जदि रा अंधकारे मिस ब सुंदरी चोखर सामने लैंगता कख चरित्र नष्टा अंधकार नगद स्वर्ण मुद्रा नाकेट डोगाए पड़े थक लुंडित हार संभवना थब जगह फिट से ज्यागार नाम की বলুন কলব নবী আলাই মানুষের কলবের উপরে সারা জীবন মেহনত করছেন নবীজি কলবের উপরে মেহনত করছেন সিদ্দিক আকবরের কলবের উপরে মেহনত কইরা এমন ফ্রেশ করছেন স্বয়ং আল্লাপাক সিদ্দিক আকবরের কলবের উপরে আসন জমা দিয়েছেন হজরত ফারুকের কলবটাকে এত প্রেস করছেন আসমানের মালিক সেই কলবকে করে পুরস্কারের ঘোষণা দিচ্ছেন কলবের উপরে মেহনত করছেন বিয়েরাম আল্লাহ আল্লাহ আল্লাহ তো বলতেছিলাম আল্লাহ পকের আদালতে আল্লাহ বিরোধী কোন আইনজীবী সবচাইতে সেরা আইনজীবী হবে কে উনি তো হাক এমনি সবচাইতে বড় পাওয়ারফুল আইনজীবীকে তার চাইতেও পাওয়ার বেশিকার জিনা আজকে যে কোরআনের তফ সির হচ্ছে সেই কোরআনের কোরআনের সুপারিশের পাওয়ার সবচাইতে বেশি কিতাব খুলে দেখেন কোরআন কিছুক্ষণ আগেই সম্ভবত মাওলানা মুজিবুর রহমান সাহেব বলেছেন আল্লাহ পাকের সাথে কোরআনের ডিসকাস হবে আল্লাহ হারবে কোরআন পারবে এ কথাটা বলছিলেন না কোন এক প্রসঙ্গে আমি তো জামে ইসলামেতে ছিলাম সব কথা শুনি নাই এটা শুনছি সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন কোর আন যে সুপারিশ করবে কোর আন যে ওইখানে মুখ করবে কোরআনের কোনটাকেই আল্লাহ পাক রব্বুল আরামিন সেই কোরআনের তফসিরে যারা এসেছেন তাদের নসিব বড় ভালো একর আন যদি দেলে ফিট করতে পারেন তাহলে তো মুহা ভালো একর আন যদি যদি বুকে ধারণ করে জীবন কাটাইতে পারেন তাহলে মৃত্যুর আগ মুহূর্তে আপনাকে জান্নাতের জায়গা দেখায়াপে থাকতে হবে মৃত্যুকালীন সময় আপনাকে জান্নাত দেখানো হবে এই যে এইটা তোমার কোরআনকে নিয়ে চলছি না এইটা তোমার ঠিকানা কোরআনওয়ালা মরণের আগে তার জান্নার দেখতে দেখতে এতে কাল করে এটাও কিতাবের ভিতরে আসছে মুসলমান ভাইয়ারে আমার আমি যেই কথা বলতেছিলাম সেটি হল পৃথিবীর কোন মানুষ আল্লাহ পাকের সবচাইতে চাইতে অবস্থান করে হল ওই মুহূর্তের ভিতরে যখন কোন মানুষ নামাজে দাঁড়ায় কিন্তু নামাজে দাঁড়ানের পর আল্লা পাক যখন তার মোতাবাজ আমার দিকে দিয়ে দিলেন আমার বডিতা মসজিদের ভিতরে রেখে দিলটাকে যখন এদিক সেদিক সরাইলাম আল্লাহ পাক তখন ধমক দিয়ে আমাকে ডেকে বলেন বান্দা আমার চাইতে বড় সুন্দর জোকার আছে যে আমি তোমার সামনে থাকতে পিছনের দিকে কার দিকে তাকায় রইছ এরপরে যখন বান্দার দিল আবার নামাজের দিকে আসে পাকের তাবাজু দিয়ে দেন কিছুক্ষণ পর আবার যদি কোনো নেতা নেত্রী কোন বন্ধুরা আমার বড় বন্ধুরা আমার কোনো লিডারের দিকে কোন মানুষের দিল যখন যায় আল্লাহ পাক আবার দমক দেয় বলেন এরে ব্যা আমার চাইতে বড় ক্ষমতাধর কে আছে আমি মহা ক্ষমতাধর তোমার সামনে দাঁড়ানো আমাকে এই খাকার দিকে তাকায় রইস ও মুসলমান তারপরে বান্দার দিল যখন আবারও মসজিদের ভিতরে আমাদের ভিতরে আসে আল্লা পাক আবারও তারা দেন তৃতীয়বার আবার যখন বন্ধুরা আমার এই লোক দিল অন্য দিকে যায় আল্লাহ পাকিন তখন তার উঠায় নেন। এরপরের থেকে বান্দা নামাজ পড়ে বটে কিন্তু ওই নামাজের কোন আত্মা না আমাদের নামাজের দ্বারায় হাদিসে বর্ণিত ফাজাইল আমাদের চোখে দেখতেছি পাচ্ছি না তার কারণ নামাজের ও সমস্যা নামাজের আত্মা তো নাই নামাজের বডিও সমস্যা নামাজের ও সমস্যা নামাজ বডি তো বুঝেন নামাজের বডি বুঝেন তো রুকু হল নামাজের বডি সেজদা হল নামাজ বডি করান তেলাওত নামাজের বডি তারপরে কি বলে তসবি তাহালিল নামাজের বডি এই উঠা বসা এগুলা হলো নামাজের বডি নামাজের আত্মা তাকুন এমন ভাবে এবাদত করো যাতে মনে করো তুমি আল্লাহকে দেখতেছো তুমি আল্লাহকে দেখতেছো। এটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে তা যায় না তুমি যদি আল্লাহকে নাও দেখো আল্লাহ পাক কিন্তু তোমাকে দেখতেছে এইটা অন্তরের ভিতরে বদ্ধবুল ভাবে বসায়া নামাজ পড়া এটা হল নামাজের খুশু খুশু ওইটা হল আত্মা আর উঠা বসা এটা হল বডি উঠা বসাই তো ঠিক নাই আত্মা তো নাই যার কারণে নামাজই আসি নামাজও আছে নামাজের ফাজাইল আমাদের নসিব হচ্ছে না এই নামাজ নামাজিরা যখন নামাজ করবে দৈনিক কয়ক তো পড়বে জোরে বলেন কম পক্ষে বলেন कम पक्ष दैनिक पासक्त कहदुर तलि की बेसिपक्षे आशी पक्षे आशीपक्षे की आठ के नये के आल्लर कैगम्बर पास वक्त नाम पढ़ार चूड़ान निर्देश दिए कि नबीजीदे आठ नय नबीजीदे आठ नय नबीजी ताहर जोर नामज कंटिन्यू पड़त নবীজি আউ কন্টিনিউ করতেন নবীজি এশরাকের নামাজ চাষের নামাজ কন্টিনিউ করতেন নবীজি পড়েছেন নয় অক্ত আমাদেরকে বলেছেন কমপক্ষে পাশবক্ত অবশ্যই পড়বা আমাদের দেশেও এই নয় অক্ত পড়ার মানুষ আছে না না তারা কারা বলেন না কেন তারা কারা মাদ্রাসার হুজুরেরা সহজভাবে বলে দেন মাদ্রাসার হুজুরেরা সম্মানিত শুধু এই যে পাঁচত্ব যে নামাজ তোমরা পড়বা কমপক্ষে স্বাভাবিক অবস্থায় কেমনে পড়বা পয়গম্বার বলেছেন সল্লু কামার আই তুমন উসল্লু আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখেছ সেইভাবে নামাজ তোমরা পড়ো এখন স্বাভাবিক অবস্থায় জহরের চার রাকাত আসরের চার রাকাত মাদ্রিবের তিন ডাকাত এশার চার রাকাত ফজরের দুই রাকাত এটা হল ফরস কিন্তু যখন তোমরা বাসার থেকে বাইরে কোথাও সফরে যাও তাহলে কি করবার আল্লাহ পাক বলেন সফরে তো কষ্ট তো আমি তোমাদের জন্য একটু সহজ করে দিলাম সেটা হল চার রাকাত গুর নামাজ নামাজগুলাকে কনসিডার করে দুই রাকাত করে পড়েনি। দিও সুহান আল্লাহ বলেন মালিক কত বড় মেহেরবান কত বড় দয়ালু সফরে গেলে বান্দার কষ্ট সফরে গেলে বান্দার কষ্ট এই জন্যে আল্লাহ পাক বান্দার জন্য নামাজকেই কনসিডার করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কত বড় দয়ার সাগর আল্লাহ সেই আল্লাহর বিরুদ্ধেও কলম লেখা হয় ওরা কত বড় খারাপ সম্মানিত সুধী খুব ভালো করে বুঝবেন ওর আন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ইদা গরফ তুনফিল আর যখন তোমরা জমিরের উপরে পদচারণা করো ছোট মাদ্রাসার তালেবেলে আমরা পড়েছ আফদরবু জরু ভিতরে মনে হয় আছে এই কথাগুলা জমিন জরাবা মানে মাইক দেওয়া জরাবা মানে পথ চলা জমিনের উপরে চলা এটাও জরাবার অর্থ আবার জরাবা মানে মেসাল দেওয়া এটাও জরাবা শব্দের অর্থ সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন আল্লাপ বলেন জমিনের উপরে যখন তোমরা চলো তারপরে তাহলে কোনো গুণা নাই চললে কোন আল্লাহ জমিনের উপরে চললে বলে কোনো গুণা নাই কোনো গুণা নাই কোন কাজে গুণা নাইজ নামাজের যদি কিছু অংশ কনসিডার করো কেটে দেও অর্ধেক করো তাহলে কোনো গুণা নাই কথা কি বুঝে আসছে তাহলে সফরের ভিতরে নামাজ যদি ফরজ নামাজ সংক্ষেপ করো কনসিডার করো তাহলে নাই কোক কখন যদি এই ভয় তোমাদের অন্তরে থাকে যে যারা কাফের তোমরা যখন নামাজে লম্বা টাইম কাটাবা এই টাইমে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারে এ আশঙ্কা যদি থাকে তাহলে নামাজ একটু কম করে পড়লাম তাতে কোনো গুণা নাই ইন্নাল তো তোমাদের প্রকাশ্য শত্রু কোরআন শরীফের সব জায়গায় আল্লাহ বলেছেন আদুবম মুবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই জায়গায় আল্লাহ পাক কাফেরদেরকে বলতেছেন প্রকাশ্য শত্রু তার মানে কাফের আর শয়তানের ভিতরে তমন পার্থক্য না आज के दुख और परितापे विषय हल मुसलमान तकाश्य शत्रु के, आश्केर आश्केर के बंधु माना तमाम दुनिया के देखें तमाम दुनिया अल्लाह पक्ने जकाश्य शत्र घोषणा दिए आजकर समाज आजकल दुनिया मुसलमाना तक के परम बंधु बनाए आल्ला शत्रु ता भाबते बंधु यो मुसलमान निपदे थारश ना मुसलमान जदि निपदे दुनिया बस करते चाय आल्ला जन्दु घोषणा दिए तंधुत गल्लाह ज श्रुने सतर्क गुबते ही केवलम्र मुसलमान ए पृथिवी शांति बसबा कर सुरुभ के किसु प्रश्न हजू आल्लाह तो तुम्हारा जुदी जमीन पथ चलो आज जुड़ी काफे मुस्टिक द्वारा आक्रांत हार भाग तुम्हार नामज किडार कर समस्या नहीं कथाटा कि सब बोझा गश्न आतटुक प्य पथ चलने नाम शटा जाए को नाम शर्टा जाए की पद्धति शर्ट करते हैं कतटुक प्य दूरे गेले शट कर कतद थ नियत कर ले शटा जाए यहां किसुने नहीं आज की कुरान शरीफ এই এগুলি আপনি কোথার থেকে বের করবেন এগুলি বের করতে হবে হল পয়গম্বারের হাদিস থেকে এই বর্তমান বিশ্বে মুনকেরিব হাদিসের একটা দল বের হয়েছে যারা হাদিসকে অস্বীকার করে যারা বলে কোরআন যেখানে আছে সেখানে হাদিসের কি প্রয়োজন খুব ভালো করে বুঝবেন जरा बोते पुरान जदीसर की प्रयोजन ती दूरे जावा लागे ना सुरए निसार पंद नंबर रुकुर एक, एक नंबर आयात आल्ला जमीन ऊपर जख पथ चलो काफेड जदिदी भय था तुम्हरा नामा शर्ट करो असुविधा नहीं तुम तुम बजारे शर्ट करवा तुम तुम बाड़ी शर्ट करवा तुम्हें तुम गाड़ी शर्ट करवा फून करवा कह এর সঠিক বর্ণনা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পয়গম্বারের জবানে পাওয়া যাবে আল্লাপ্রাক্ত কোরআন শরীফের ভিতরে স্পষ্ট বর্ণনা করেছেন অগরসুল আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি লিতুবাই যাতে করে আপনি খুলে খুলে মানুষের কাছে কোরআনের বিধানগুলাকে পৌঁছায়া দেন বুঝায় দেন এই আপনার কাছে কোরআন নাজিল করেছি এজন্যে পয় নম্বরের হাদিস যারা মারে তারা মুসলমান থাকতে পারে ক্লিয়ার সব বিষয়ের উপরে লম্বা আলোচনা করা যাবে না রসুরুল্লাহর হাদিস তারা কোরআন কখনো মানা যাবে না দুই নম্বরের কথা হলো। কোরআনের উপরে আমল সম্ভব না রসুরের হাদিস তারা দুই নম্বরের কথা হলো ওইদিকে তাকায়ালে আপনি আমার কথা শোনেন দুই নম্বরের কথা হল কোরআন শরীফের ভিতরে তো আসছে আতি উল্লাহ আতি উলিল আমরি মিনকুম এটাও কি কোরআনের আয়াত আতিউল্লাহ উল্লাহ কোরআনের আয়াত এটাও মানতে হবে আতিউল উর রসুল কোরআনের আয়াত এটাও মানতে হবে আমরি মিনকুম এটাও কোরআনের আয়াত এটাও মানতে হবে এবারে আসুন যারা রসুল হাদিস মানে না তারা রসুল উল্লাহকে মানবে কেমনে আল্লাহর কোরআনই বলেছেন আল্লাহকে মানো রসুলকে মানো তোমাদের ভিতরে বিজ্ঞ জ্ঞানী যারা তাদেরকেও মানো এই অধার কার যারা হাদিস অস্বীকার করে তারা কোরআন প্রকারান্তরে অস্বীকার করে আল্লাহ পাক ওই গমরাহ দল থেকে আমাদের সকলকে হেফাজত করু কামিন বলেন তাহলে এখানে এখন জানার বিষয় হল আল্লাপ বললেন কাফেরদের থেকে যদি ক্ষতি সাধনের আশঙ্কা থাকে সেই মুহূর্তে জমিনের উপরে যখন তোমরা পথ চলো তখন নামাজকে কনসিডার করলে কোনো অসুবিধা নাই তাহলে কোন নামাজ কখন কি পদ্ধতিতে কেমনে করা যায় এ প্রসঙ্গে কয়েকটা জরুরি মাসলা আপনাদের খেদমতে বলি আমাদের হানাফি মস্তকের মাসতালা হল কোনো ব্যক্তি যদি আটচল্লিশ মাইল ৭৭ কিলোর একটু বেশি সাতাত্তর কিলোর একটু বেশি সাড়ে সাতাত্তর বা পনে আটাত্তর কিলোর মতো হয় এতটুক পর্যন্ত দূরে যাবার যদি কোনো ব্যক্তি নিয়োগ করে হানাফি মসলকের মাসালা হল এতটুক পর্যন্ত দূরে সফর করার যদি কোনো ব্যক্তি নিয়ত করে তাহলে নিজস্ব এরিয়া থেকে বের হওয়ার পর থেকেই নামাজকে কসর করবে নামাজ কসর করবে কিভাবে সব নামাজের কসর না। পাঁচ বক্ত নামাজের এক অক্ততে দুই ডাকাত আর এক আছে তিন ডাকাত এই দুই নামাজে কসর করার সিস্টাম নাই কসর করবে কোন কোন নামাজে কসর করবে জহরে কসর করবে আসরে কসর করবে এসাতে এটা বিশ্বনবী যে নিজেই কসর নামাজ পড়েছিলেন হজ্জাতুল বাদা বিদায়ী হদের মুহূর্তে পয় নম্বার মদিনা থেকে মোক্কার এসে অবস্থান করেছিলেন বারো দিন কতদিন আরো যদি বলেন বারো দিন মক্কা থেকে মদিনা থেকে পয়েগম্বার হজাতুল বদাতে মদিনায় এসে টোটাল মিনা মুজদারিফা আরাফা সহ বারো দিন অবস্থান করেছিলেন সম্মানিত সুধী এই মক্কাতুল বকারায় বারো দিন অবস্থানরত অবস্থায় বিশ্বনবীজি এই তিন বক্ত নামাজকে দুই রাত করে পড়েছে এটা হাদিসের মধ্যে আসছে এটাই স্পষ্ট হাদিসের মধ্যে আসছে তাহলে এখান থেকে বোঝা গেল পয়েগম্বার ফজরের নামাজে কসর করেন নাই मागरीबन नाम कसर करें नाई जोर और असर और ऐसा चार नाम गुलमति आई जानी पौचिलेखे पौछार पर दिन समय थार नियत है गार नामपूर्ण पड़ते जदि से ही जगते पंद्रह दिन कम थार नियत हमारे কসর পড়া ও অজীব বলেন কি কসর পড়া ও আল্লাহ তালা যে সুটি দিয়েছেন এই সুটি গ্রহণ করাই হল গোলামের কাম বাহাদুরি দেখাবার কোনো অনুমতি নাই আপনারা সরিয়েতে জানেন যে কোন গরিব মানুষের উপরে যার উপরে করবানি ও না সেই লোক নিজেই যদি তার উপরে করবানি অজীব করে নেয় পরবর্তীতে ওই পশুটা যদি হারা যায় আর তো তাকে কিনতে হবে যেটা হারায় গিয়েছিল ওটাও যদি পাওয়া যায় একটা দিলেই হয় না দুইটা দিতে হয় কিন্তু কোনো ধনী মানুষ যার উপরে অজীব হয়ে গেছে তার যদি এমনটি ঘটনা ঘটে তাহলে কি তার দুইটা দিতে হয় না একটাই চলে কেন আল্লাহ অবিচার করলেন মনে হয় গরিব দ্বারে বলতেছে দুইটাই দে বড় লোক যার টাকার কোনো অভাব নাই তারে বলতেছেন একটা দেয় অবিচার না আল্লাহ বেশি মোহাব্বত করতেছেন আল্লাহ পত্তু বলেই দিয়েছেন তোর তো করবারি দেওয়া দরকার নাই তোরে মাফ করে দিছি এরপরেও তুই কেন এই জিম্মাদারি নিজের ঘাড়ের উপরে নিলি। আমার দয়া ময়া তোর ভালো লাগলো না এই জন্য এখন জরিমানা দে কথাটা কি বুঝাইতে পারছি এই জন্য আর একটা গুরুত্বপূর্ণ মশলা আমার মা বোনেরা আসছেন রমজান মাসে অনেকেই ফোন করে হুজুর রমজান মাসে ট্যাবলেট খায়া যদি আমার মাসিক বন্ধ করে পুরা রোজাটা কমপ্লিট করি পেরে কি হবে এই মাস আলা অনেকেই চায় চায় না চায় না সম্মানিত আমি অবশ্য মুফতি না বড়দের কাছ থেকে শুনছি তো বলা যাবে মনে হয় নাকি বলেন ফটুয়া তো দিচ্ছে না মাসলা বলতেছি সেটা হলো কোনো মহিলা যদি রমজান মাসে রোজা যাতে নষ্ট না হয় এই জন্য ট্যাবলেট ইউজ করে जातेज ना आ रोजा रखल तोजा नमाय दे रोजा जा कम पक्षांत आल्लापक सृष्टान दिए रमजान मासे जे कय आल्लास्थ रेखे से ही कयद रोजा रखसी जे कय शर अपवित्री कयिन रोजा रखी ना परवर्ती रोजा रेखे এই তরিকাতে নাকি ফুল পাওয়া যাবে মনে থাকবে তো মনে থাকবে তো মনে থাকবে আপনাদের মাশাল শরিয় যেখানে কোন মানুষকে ছুটি দিয়েছে সেই ছুটি গ্রহণ করাটাই হল ফজিলত সেই ছুটি গ্রহণ না করাটা হল যারা আগ দেখানো বাহাদুরি দেখান। এটা কখনো ফজিলত হতে পারে না তো আল্লাহ পাকবুল আমিন বলেছেন তোমরা যখন জমিরের উপরে চলো কত কিলোমিটার চলো বলেন আটাত্তর কিলোমিটার আটচল্লিশ মাইল আটাত্তর কিলোমিটার চলো তখন ওই সময় নামাজ ফসর করলে কোনো অসুবিধা নাই মনে থাকবে তো এখন কথা হল হুতুর এখানে বলছেন ইনসিফতম আইনলুপ্তি না যদি কাফেরদের দ্বারায় আক্রান্ত হওয়ার ভয় থাকে তখন এই শর্ত দিয়েছেন সম্মানিত শুধু আমরা সবাই কোরআন যা বুঝি तर चाहते सहबाएक राम कम बुझे बसी बुझे सहबायक राम जेरा करो गवेषणा कर सूख आहबाएक राम कर गवेषणा करते आबू जेहल ना हार्थ कैकर एक तो आबू जेहल ना को गवेषणारेपारे কয়েকম্বার বলছে একটা বুঝে বলে গবেষণার ব্যাপার বলে আছে সাহাবায়কেরা একটা ব্যাখ্যা দিয়েছেন তারপরেও তোমার গবেষণার কি আছে মনে মনের কথাগুলি মনের কথাগুলি কয়েকম্বারের এক সাহাবি আলাবিন ওমাইয়া অমরে ফারুক রাদি আল্লাহ দরবারে গিয়ে বললেন হুজুর ওইখানে তো আল্লাহাক বলছেন ইন খিফতিন जदि शत्र बफेर बहुत से क्षेत्र में नाम शर्ट करते हैं तो मुतमईन एख तो क्षमता हम हाथे को भाई भीति नाई कि करबी आलमे उत्तर करल दोस्त तुम्हें जै प्रश्नि प्रश्न मुहम्मदुर रसल्ला के लिए कि मजार कथा तुम्हें जे प्रश्न हाँ से प्रश्न हम मुहम्मदुर रसुल्लाह के মোহাম্মদুর রসুল্লাহকে যার উপরে আয়াত নাজিল করা হয়েছে নাকি বলেন যার উপরে আয়াত নাজিল করা হয়েছে তাকে আমি জিজ্ঞাসা করছিলাম এখানে তো ইনসিপ্তুমুক্তি রাখুন শত্রুর ভয় থাকার শর্ত লাগানো হয়েছে এখন তো আমরা মা এখন কি করতে পারি নবীজি উত্তর করলেন সদাকত্লাহু বিহার এই কম পকালু হু সদা কথা नबीजी बलें तो मूलत आल्लापक पक्ष सदका तुम सूतरा ग्रहण करुक्ति तुम्हें बुक थुद तब्लिगे गेले कसर ना शुद्धे गेले कसर ना व्यवसायी व्यवसार माल केस आठातर कोमीटर दूरे आल्ला तर जोह बोले তোমার জন্যেও আমার সুতি তোমার জন্য আমারে এই শুধু হুজুরের জন্য না সোমবারে এমন কি গুনাহের যদি কোন সফর হয় কথার কথা কোন সফর গুনাহের। সেইখানে কেউ তার জন্য এই ফ্যাসালিটি আছে সুবান আল্লাহ বললেন না তাতে মনে হয় যে এরকম ফ্যাসালিটি আপনারা কত দিয়ে রাখছেন মানুষকে ও গুনা সফরের জন্যে আর গুনার সফরের জন্য সুবাহ না আল্লাহ পাকের ফ্যাসালিটির জন্য তাহলে এতটুকুন তো ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ সফরের নামাজ চার রাকাত নামাজগুলি গুলি কয় রাকাত পড়তে হবে দুই রাকাত আর সুন্নত নামাজের কি অবস্থা এর অবশ্য একটা জিজ্ঞাসা আছে সুন্নত কি অবস্থা সুন্নত যদি সময় থাকে পুরাই পড়তে হবে সন্ন্যত যদি সময় থাকে পুরাই পড়তে হবে সময় যদি না থাকে পুরা ছেড়ে দেওয়ার অনুমতি আছে বসে আছে পুরো পড়েন সময় নাই তাড়াতাড়ি হয় যেটা এর চেয়ে নিম্নমানের এটা না দিলেও তো চলে আপনাদের মনে আছে কিনা একটা মেসেল দিলে ভালো করে বুঝবেন এক সময় আমাদের দেশে দুই নেত্রী অল্টারনেট নেত্রী হয় প্রধানমন্ত্রী হয় তো এক নির্বাচনের সময় এই বিরোধী দলীয় নেত্রী নির্বাচনের আগে একটা ঘোষণা দিয়েছিল যে আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি মূল মৌকুফ করে দেব আর দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মৌকুফ করে দেব এ ঘোষণা একবার এসেছিল আমার হান্ড্রেড পার্সেন্ট জানা আছে তো আমার আব্বাও কিছু কৃষি ঋণ করছেন পাঁচ হাজার টাকার মতো তো অনেক লোক বলতেছে এটা ভোট নেওয়ার জন্যে বলছে পরবর্তীতে এর আর মনে থাকে না নেত্রীদের আব্বা বললেন ভোট নেওয়ার জন্য বলুকার যাই করুক আমার কাছে ট্যাক টাকাও এখন নাই দেখিত নির্বাচনে যদি যেতে যদি দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ আব্বা বললেন ভোট নেওয়ার জন্য বলুকার যাই করুক আমার কাছে ট্যাক টাকাও এখন নাই দেখিত নির্বাচনে যদি যেতে যদি দিল আলহামদুলিল্লাহ না দিল আলহামদুলিল্লাহ পরে ওই নেত্রী ওইবার জয়ী হয়েছিলেন পরে পুরা দায় মাফ করে দিয়েছেন তাহলে খুব ভালো করে বুঝবেন বিশ পর্যন্ত যদি পাঁচ পর্যন্ত যদি মূলটাই মৌকুফ হয় দশ হাজারের ইয়াদা কি বলে ওঠে মুনাফা মৌকুপের তো নেই হবে না আপনারা কি বলেন ফরজ নামাদের যদি দুই রাখাত মৌকুফ হয়ে যায় তাহলে সময় না থাকলে সূন্যত্ব পুরাটাই মৌকুফ এটা তো আর মাসলা এটা বলারও অবকাশ রাখে না সময় আছে পড়ে নেন যদি ইমামের পিছনে পড়েন ইমামের পিছন আপনি যেখানে গেছেন সেখানে ইমামের পিছনে পড়তেছেন তাহলে কিন্তু আবার জোরে বলেন পুরা দায়ী পড়তে হবে আপনি যদি ইমাম হন ওইখানকার লোক যদি মুক্তাদি হয় তাহলে কি করবেন জোরে বলেন আপনি দুই রাকাত পড়বেন পরের মুসুল্লিরা কি করবে বলেন পরের দুই রাকাত পড়বে তার নিয়ম কি দাঁড়ালো যে আর যেখানে দাঁড়াইছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ইমম সাহসালাম ফিরে দিচ্ছেন ওনারা তো উঠবেন উঠে দাঁড়াইলো দাঁড়ানোর পরে কি করবেন বলেন না কেন এই জন্য জিজ্ঞেস করছি মুফতি সাহুদুর এখানে নাই মুফতি সাহুদুর আছেন না পরের দুই ডাকাতে কি সুরায় ফাতেহা পড়তে হইব পরের দুই ডাকাতে সুরায় ফাতেহাও পড়তে হবে না এই জন্যই বলছি মাসা আল্লাহটা সুরাই ফাতেহাও পড়ার দরকার নেই এটা এই মাসালাটা দুই তিন জায়গায় আমি জিজ্ঞাসা করছি তারা আমাকে মহাকিক মুফতি সাহেবরা এ উত্তর দিয়েছেন এবং কোন এক জায়গাতে একজন বড় হুজুরের সামনে বলছি হুজুর আপনি করেন আমরা পরের দুই ডাকাত পড়ে নেব উনি জিজ্ঞাসা করলেন পরে দুই রাকাত কেমনে পড়বা তখন তো আপনাদের মতো আমিও দৌড়া খেয়েছি আমি এখন কি বলবো পরে উনি কথা বললেন যে পরের দুই ডাকাতে সুরাই ফাতে হার कत बड़ मेहरबान आल्हमदुल्ला बड़ आनंदित जो आपनारा कुरान मा कुरान कथागुला गुरुतर साथ उठे चले जा এই জাতীয় মাহফিলে এই জাতীয় ওয়াজ আমাদের উত্তরবঙ্গে ওয়াজ করলে শ্রোতার আর খুঁজেই পাওয়া যাবে না দশ মিনিট পরে খালি করা সুর আর সুর আর টান আর গান আছে শ্রোতা বসে আছে আর যদি সুর না থাকে টান আর গান যদি না থাকে তাহলে সাহেবুল হাদিসকে নিয়ে গেছি আর আমাদের ওই দিকের এক গ্রাম্য বক্তা আছে যে কোরআন শরীফ যখন পড়ে মনে হয় এটা নতুন নাজিল হইতেছে লোকজন সেগুলা পরে যখন হেরে উঠায় দিছে বলে আমাদের হুজুর করল কোরআন শরীফ বুল করছে কিছু মানে অশালীন কিছু কথাবার্তা বলে ফেলছে অশালীন অরুচিপূর্ণ কথাবার্তা বলে ফেলছে পাবলিক খুব খুশি ওয়াজি একজন করছে যে টান আর গান দিয়েছে আপনারা আলহামদুলিল্লাহ তা থেকে আল্লাহ পাকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহার আওয়াজে কিন্তু মনে হয় যে এটার উপরে বেশি দিন পর্যন্ত আপনারা ঠিক হবেন না এজন্যে জোরে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পরবর্তীতে আল্লাহ কি বলেন আর মজার বিধান আল্লাপক দিচ্ছেন কি মেহরবান আল্লাহক বলেন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 ইমান দাদ মহব্বত করেন আল্লাহ পাক আদর কইরা সোহাগ কইরা বাচ্চাকে স্কুলে পাঠায় দেওয়ার আগে মা কি বলে बाबा रास्तार कार दिए जो बाबा पाका रोडर उपरे जान उठे ना बोले ना। बाबा एदी को दिख दईखा रस्ता पार होना बोले, बोले घर भरे एक माए बोलसे आबा रस्ता एकदम जख े दिवे तखे बाबा रस्तार एकदम साइड दिए जे रास्ता जख पार हो डान दिगे बाम दीगे दईखा जे आल्ला पा ইমানদারদেরকে তার চাইতে মোহব্বতের সাথে বলতেছেন আল্লাহ রসুলকে বলতেছেন যুদ্ধে গেছেন তুমুল যুদ্ধ চলতেছে অথবা হিজরত করছেন হিজরতের পথে জায়গা জায়গায় বাকে বাকে ফাঁকে ফাঁকে টার্নিং পয়েন্টে আপনার জীবন এবং আপনার মিশনকে বোধ করার ষড়যন্ত্র जाल चौबीस घंटा बिछानो आज मुहूर्ते आने आक्रांत होते जो युद्ध चले युद्ध जख चलते एम अवस्थार भरे आपनी जुदी सहर मजे थकें नाम समय जदि जाए नाम सिस्टम बोले सब सहबी के निया युद्ध मैदान आनी एक संगे नमजे दाड़ें তখন ওই দিকটা ফেরেরা হঠাৎ করে একবার আক্রমণ করে আমার ইমানদারকে শেষ করে দিতে পারে আল্লাহ আল্লাহ মার বাবা তার সন্তানকে ছেড়ে দিতে কি মহাব্বতের দিক নির্দেশনা দেয় তার চাইতে কতি গুণে আন্তরিকতার সাথে আল্লাহ দিক নির্দেশনা জিহাদের ময়দানে যান যুদ্ধ করতে যান আপনি নিজে অংশগ্রহণ করেন তবে যুদ্ধের ময়দানে যখন নামাজের সময় আসবে নামাজও তখন পড়ে কিন্তু সিস্টেম একটু চেঞ্জ করে দেন সবগুলাকে নিয়ে একবারে পুরা নামাজ তো পড়তেই হবে না কারণ যুদ্ধের ময়দানে তো মুসাফির লম্বা যদি দূরে হয় কসর করবেন এই কসরটাও যে করবেন এই কসরের ভিতরে আর একটা ফ্যাসিলিটি দেয় কি আপনি পুরা যোদ্ধাদেরকে দুই বাগে বিভক্ত করবেন दु भागे विभक्त भाग के लिए आनी नाम शुरू कर तब एक भाग जोधा जिन ते अस्त्र शस्त्र तरह दूरे सरए ना रखे ते अस्त्र शस्त्र तरह एमत अवस्था आपनी तिया नाम पढ़बें एकात एक, रकात। एक सेजदार थ माथा उत्तोलन करार पर ग्रुप्ट आपनर पिछन चले आसबे पिछने जारे ग्रुप অস্ত্র নিয়ে শত্রুর মোকাবেলায় মারাত্মক কঠিন পয়েন্টে দাঁড়িয়েছিল ওই গ্রুপটা আপনার পিছনে এসে আর এক আপনার পিছনে পড়বে তো আপনি যদি মুসাফির হয়ে থাকেন আপনার নামাজ তো দুই রকাত দুই রাকাতে শেষদার থেকে উঠার পরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার নামাজ তো শেষ কিন্তু আপনার মুসল্লিদের দুই গ্রুপের এক গ্রুপের নামাজও শেষ হয় নাই এক গ্রুপের নামাজও কি শেষ এসে প্রথম যে গ্রুপ ছিল তারাও এক রাকাত পড়েছে দ্বিতীয় যে গ্রুপ এসেছে তারাও এক রাকাত পড়েছে মাঝখান থেকে ইমাম সাহেবের নামাজ শেষ বলে ইমাম সাহেবের নামাজ শেষ মুক্তাদি কোন গ্রুপেরই নামাজ শেষ হয়নি এবার কি করবে এই গ্রুপ আবার পিছনে চলে যাবে প্রথম গ্রুপ আসবে এসে তারা নিজেরা তাদের নিজের নামাজ ক্লিয়ার করবে এরপরে দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপ দ্বিতীয় গ্রুপ এসে তারাও তাদের নামাজ চলাকালীন অবস্থার ভিতরে নামাজ ছাড়ার অনুমতি নাই যদি নামাজ পড়ার কোনো পজিশন থাকে হ্যাঁ আরো কঠিন অবস্থা গ্রুপ গ্রুপ পরে নামাজ পড়ার এতটুকুন গুঞ্জায়শ এতটুকুন সুযোগও নাই তাহলে শরীয়ত বলে দিয়েছে যে যেখানে আছে সে সেখানে পদাতিক নামাজ করবে। কোন বাহন থেকে নিচে নামারও সুযোগ নাই শরীয়ত বলে দিয়েছে তাহলে বাহনের উপরেই ইশারা করে নামাজ পড়বে ইশারা করে নামাজ পড়ার মতো সুযোগও নাই তাহলে নামাজকে আর সময় পর্যন্ত তাখির করবে যতক্ষণ পর্যন্ত ইশারা করে নামাজ পড়ার সুযোগও না হারায় ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দানেও নামাজ মাসলমান ভাইরারি আমার খুব ভালো করে বুঝবেন বেনাবাদি ভাইরা যুদ্ধের ময়দানে আল্লাহর দিন আল্লাহর জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য যারা তাদের জানমাল মাল সর্বস্বকে বিলীন করে দেওয়ার জন্য চলে গেল নিঃসন্দেহ তাদের তেলের ভিতরে শুধুই মাত্র কেবল মাত্র এলা এ কালেমাতুল্লাহ আর রেজা এ মওলা এই দুইটার অন্য কিছু নাই সেই মুহূর্তের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াডার হল পয়গম্বার একটু যদি সুযোগ থাকে তাহলে আপনি ওদেরকে নিয়ে ইমামতি করেন প্রয়োজনে দুই গ্রুপ বানায় দেন এরপরে যদি এর চাইতে জটিল হয় তাহলে পদাতিক ভাবে তারা নিজেরা নামাজ পড়ে নিবে এর চাইতে আরো জটিলতম যদি অবস্থা হয় আর সেই মুহূর্তের ভিতরে যদি নামাজের সময় চলে আসে তখনও তারা তাদের বাহনের উপরে থেকেই ইশারা করে আমি আল্লাহকে সেজা করবে মুসলমান ভাইয়ের আমার খুব ভালো করে বুঝবেন সুযোগ যদি না হয় সেই করার অনুমতি আছে এটা হল পুরুষ আর যোদ্ধাদের জন্যে নারীদের ব্যাপারে পতুয়ার কিতাবে কি লেগছে একজন মহিলা মানুষ তার বন্ধুরা আমার প্রসব পেয়ে শুরু হয়ে গেছে মারাত্মক কঠিন ব্যথা যেই ব্যথা বেদনার কথা আল্লাহ পাক হাকিমের ভিতরে বর্ণনা করছেন ও মুসলমান মাতার সন্তানকে পেটের ভিতরে ধারণ করতে কি পরিমানে আল্লাহ পাক রব্বুলার আমিন যেই দুঃখ যন্ত্রণার কারণে প্রসব করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদা ওই মায়ের তাম জীবনের সগিরা গুণা সব মাফ করে দিয়ে দেয় মুসলমান এমন কঠিন মুসিবতের মুহূর্তের ভিতরে र पर मत अवस्थाते पूरा टाइम चले गे पूरा बातचा बर अ मुसलमान ये मा परवर्ती जख सुई मागरीबे नामजटा तर जिम्माए पड़े दीते कारण नेफाजर कारणे नामजित है নেফাস তো বলা হয় বাচ্চা জন্মের পরে যে ব্লাড হয় তার নাম হল নেফাস বাচ্চা এখনো আসেই এই ব্লিডিং এর কারণে নামাজ মকুফ হবে না মুসলমান মাদেরকে বলতে চাই মায়েরা শুন প্রসব পেইনের এমন ব্যথা যে ব্যথার কারণে আল্লাপক জীবনের গুণামাপ করে দেয় সেই মুহূর্তের ভিতরেও যদি নামাজ মাপ না হয় तुमारोट सतान तुमारोल बुक पेशा कर दिए उचुहा नाम पड़बाना क्या तुम करेत्रे चले गेसो खूब भलो चिंता करेखो एक माग तुम कर्मक्षेत्रे काओ हम तो रेल में निशा चर मत रलाफे कर दिया कत गभर रतरे बंधुरा चलाफे है অনেক মহিলাদেরকে রাত্রি এগারোটার সময় বিভিন্ন বন্ধুরা আমার ফ্যাক্টরি শুরু হয় এগারোটা বারোটার দিকে এগারোটা বারোটার সময় ঝাঁকে ঝাঁকে মেয়েদেরকে বন্ধুরা আমার তাদের বাসার ভিতরে যেতে নিজের দুই চোখ দেয় দেখছি মুসলমান খুব ভালো করে মনে রাখবেন আবার বন্ধুরা আমার ফজুরের এক মুহূর্তেই অনেকে বন্ধুরা আমার উঠতে হয় এত কষ্ট করে সারা মাস পর্যন্ত দাঁড়িয়ে থেকে যে সমস্ত কাজ করলাম আগো বছরের পরে তোমাকে সাড়ে আট হাজার টাকা দিত কোম্পানি রাজি নাই আন্দোলন করে কত মরলা কিন্তু সাড়ে আট হাজার টাকার বিন্যতম পাশ হয় নাই ও মুসলমানের নারী আল্লাহর পক্ষান ভিতরে বয়ান করছেন হা ও মুসলমানেরা কোন একজন মুসলমান যদি ফদরের দুই রা কাতনামাত যথা সময়ে যথা নিয়মে যদি পড়তে পারে এই নারী আর এই পুরুষের মর্যাদা আল্লাহর দরবারে কি পরিমানে বাড়ে মনে করেন কোন একজন মানুষ পৃথিবীর সব সম্পদের মালিক হল পৃথিবীর সব সম্পদের মালিকানা একজন মানুষের হাতের ভিতরে এল আর লোকটা এক্লাসের সাথে পুরা সম্পদ গুলাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাস্তায় দান করে দিল এই লোকের নে যেই পরিমানে হয় তার পবিত্র জবানে বলেছেন নারী পুরুষের মুসলমান মুসলমান মাদেরকে বলতে চাই মুসলমান মায়েরা গরিব দুঃখী হওয়ার কারণে তোমাদের অনেকের মনের অভিযোগ আছে আমাদেরকে দরিদ্র আমরা নাই আমি ওই মাকে বলতে চাই মাটু ফিকির করে দেখো তো তুমি যে ইনকাম করার মতো সুযোগ পাইলা তুমি যে ইনকাম করার মতো সুযোগ পাইলা চাকরি করতে গেলা এই চাকরির ভিতরে তো অবশ্যই তোমাকে কোন না কিছু বিনিয়োগ করা লাগছে নাকি লাগে নাই চাকরির ভিতরে অবশ্যই তোমাকে কোনো না কোনো কিছু বিনিয়োগ করা লাগছে তুমি বিশ টাকার বেতন কোম্পানির কাছে পাও বিশ লক্ষ টাকার বেতন তুমি পাও কোম্পানির কাছে তুমি কি বিনিয়োগ করছো তোমার যদি কোনো অর্থ পয়সা টাকা পয়সা কিছুই যদি বিনিয়োগ না করে থাকো কমপক্ষে তোমার দুইটা চোখ বিনিয়োগ করছো তোমার দুইটা হাত কাজে লাগাইছ তোমার দুইটা পা কাজে লাগাইছ তোমার বডিয়ার মস্তিষ্ককে কাজে লাগাইছো মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন আমি দুইটা চোখ যদি আমার কমপ্লিট না থাকতো দুনিয়ার কোন ফ্যাক্টরিওয়াল আমারে চাকরি দিত দুইটা হাত যদি আমার না থাকতো দুনিয়ার কোন সরকার আমারে চাকরি দিত দুইটা পা যদি আমার না থাকতো দুনিয়ার কোন মানুষ আমার চাকরি দিত মস্তিষ্কের বারসম্যতা যদি আমার ক্লিন না থাকতো দুনিয়ার কেউ আমার চাকরি দিত जारंचाश लक्ष टा चो नुक पास पास गुली आविष्कार फैक्टर पृथिवर भरे एक पर्ज है बंधु तुम्हार मोबाइल फोन जुदी स्पी नष्ट है हजार हजार कोम्पनर स्पिकार पा जाए তোমার গাড়ির কোনো পাস যদি নষ্ট হয় হাজার হাজার ফ্যাক্টরিতে পাওয়া যায় তোমার উন্নত মানের বন্ধুরা উড়োজাহাজ উড়ো যদি নষ্ট হয় তার ফ্যাক্টরিতে তার পার্স পাওয়া যায় আল্লাহাক যে পার্স দুটা তোমাকে সিটিং করে দিয়েছেন চক দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয় দেখাও মালিক তো এমন জিনিস তোমার শরীরের ভিতরে সেটিং ফিটিং করছেন যেইগুলি দুনিয়ার কোনো ফ্যাক্টরিতে কোনো জায়গায় জীবনেও কোনোদিন দিন মিলে না যেই মালিকের মূল ধন দিয়ে আরাক মালিকের কাছে কাজ করলা সেই মালিক দশ হাজার টাকা বেতন দেওয়ার কারণে রাত্রি পর্যন্ত যদি তার ডিউটি করতে হয় যেই মালিকের হাত আর চোখের কারণে চাকরি করার সুযোগ পাইলাম ওই মালিকের ডিউটি করতে আগে উঠে নামাজ যায় সম্মানিত শুধু কথায় কথা মনে আসে না বলে পানি না আমার জীবনের গটে যাওয়া একটা ঘটনা শুনাই এ অভ্যাসটা আমার না এটা আমার উস্তাদে মোখতারাম শেখুল্হাজি ইসলাম আজুল হকসাব রহমতুল্লাহ আলহের উনি হাদিস পড়াইতেন ওনার জীবনের ঘটা ঘটনাগুলি বলে হাদিস বুঝাইতেন এই মুহূর্তে যদি কোনো মানুষ গার্মেন্টস থেকে এসে শেখুল হাদিসা ফুদুরের দরসে বসতেন তাহলে একজন জহিন ছাত্র যেই পরিমানে হাদিস বুঝত ওই ওই লোক ওই পরিমাণেই বুঝতেন শেখুল হাদিস ছিল তার নাম আল্লাহ তালা তাকে জান্নাতের আল আমাকে আমি করুক শেখুল হাদিসুরের কাছ থেকেই এই অভিজ্ঞতাটা আমার নেওয়া আল্লাহ পাক আমাকে দান করেছেন আমি দুই তিন বছর আগে আমার দুইটা প্রোগ্রাম এক রাতে আমি এক রাত্রে দুই প্রোগ্রাম করতে চাই না কখনো কখনো তো তার ভিতরে একটা প্রোগ্রাম হল দিনাজপুরে ফুলবাড়ি ওদিকে রংপুরে প্রাইম স্পেশালাইজড হসপিটাল আছে রংপুরে এবং হসপিটালটা খুব নামও করেছে তার পাশে ওইখানে একটা মাদ্রাসা আছে মেঘলের তরজে মাদ্রাসার মতাবির নাম হল এইসা মুস্তা সব তোমি ওইখানে গিয়েছি তুই প্রাইম হসপিটালের যে প্রধান সেও সেখানে আসছেন উনিও গেস্ট খানা খাইতে বসতি একই দস্তরখতে বসে কথা সে কথা সে কথা অনেক কথাই হচ্ছে হঠাৎ করে উনি একটা মাসলা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবকে মুফতি সাহের সাথে আবার ওনার খুব মারাত্মকৃদ্ধরিকতা মাসলা জিজ্ঞাসা করতেছে সাপ বুঝলো মুক্তি সাহাব আমরা তো অনেক সময় এমন হয় যে দুগিদেরকে অপারেশন করতে করতে করতে করতে তিনটা সাড়ে তিনটার সময় অপারেশন শেষ হয় ওটি থেকে যখন বের হই তখন শরীর একদম কমপ্লিট টায়ার গরিব দিকে তাকায় দেখতেছি যে ফজরের নামাজের আর এক ঘন্টা দেরিয়ে আছে তো আমি যদি ঘুমায় যাই তাহলে ফজরের নামাজের সময় উঠতে পারব শরীর খুব টায়ার হয়ে আবার এক ঘন্টা পর্যন্ত বসে থাকারও যোগ্যতা নাই শরীরটু খুব কঠিন পরেশান হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি আমি খজরের নামাজটা তখন পড়েনি কেমন হবে মুফতি সাহ হুজুর উনি এত বড় শিক্ষিত কিন্তু প্রশ্নটা যা করছেন এটা একেবারে ইন্টারন্যাশনাল মুখের মধ্যে হুজুর উনাকে কি জব দিবেন এটা দিতে বিব্রত কর বোধ করতেছেন তা আমি চিন্তা করলাম হুজুরের সাথে কানেকশন খুব ভালো গভীর সম্পর্ক তাই বিবৃত কর অবস্থায় পড়ে গেছে আমার তোর অত কানেকশন জনের শুনুন আমি ডাইরেক্ট বলে দিয়েছি আমি বললাম ডাক্তার সাহেব প্রশ্নের জবাবটা আমি নেই বাহাদুর দেন দেন আমি বললাম যে স্যার মনে যদি কিছু না নেন মনে করেন আপনি একটা বাথরুমের ভিতরে ঢুকতেছেন বদনা একটা নাই শুধু একটা বদনা আছে বদনার একদম নিচে মিডিল পয়েন্টে কা। পানি ভরে নিয়ে বাথরুমে ঢুকলে ঢোকার পরে দেখতেছেন যেইভাবে পানি পড়তেছে তাতে স্ত্রিন যা কমপ্লিট হওয়ার আগেই আপনার সব পানি ফুরিয়ে যাবে এখন যদি চিন্তা করেন যে আমার কাজ শেষ হওয়ার আগেই যেহেতু পানি ফুরিয়ে যাবে তাহলে পানির কাজটা আগে শেষ পানি তো থাকতেছে না পর্যন্ত তো পানির কাজটা আছে তাহলে কেমন হবে ডাক্তার বলে কি বললেন কি সারবো পানির কাজ এখনো তো পানির প্রয়োজনই হয় নাই তোর কাজ সারবো কি আমি বললাম স্যার এক ঘন্টা আগে তো আপনার উপরে ফজরের নামাজ ফরজই হয় নাই সারবেন কি এক ঘন্টা পরে না আপনার উপরে ফজরের নামাজ ফরজ হবে আপনি তার আগেই সারে নিতে কি সারবেন স্যার যদি সারতে পারেন যে তা আদে ফজর হবে ভদ্রলোক বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি অসুবিধা পরে আমি বললাম স্যার বলতেছে যে কিন্তু শরীর তো খুব ট্যাট আমাদের খুব কষ্ট আমি বললাম স্যার কষ্ট যে পান এটা একটা সমস্যার কারণে কষ্ট এটা একটা রোগ কানে যদি ব্যথা হয় আপনাদের কাছে গেলি বলেন যে কানের ভিতরে ইনফেকশন আছে এই জন্য আপনি ব্যথা হচ্ছেন পেটে যদি একটু সমস্যা হয় গেলি পারে বলেন যে ও আপনার অমক নারীতে একটু ইনফেকশন আছে ওই যে সাড়ে তিনটার পরে এক ঘন্টা পর্যন্ত বসে থাকাদের টায়ার কষ্ট মনে হয় এটাও ইনফেকশন ডাক্তার সাহেব আমার দিকে চায় মোল্লা তো বেদরব কথা বলে রে আমি প্রাইম হসপিটালের প্রধান কত বড় বড় এফআস ডাক্তারও সেখানে আছে আর রুজুর যে মোল্লায় একদম বেশ আস্তার কথা বলে আমি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেয়ের মানে এটা আমি কারগুদানি শোনাইতেছি যাতে এখান থেকে আপনারাও কিছু নেন যারা কোরআন জানে না যারা রসুলের হাদিসের উপরে যাদের জ্ঞান जत बड़ शिक्षित हक धर्मियों बेपारे तथा कथा बोलते भूरपूर जान से जो बड़ जागतिक विद्यार विद्वान हम धर्मियों लाइने से पेले नार्सारी उर्दू कायदार छात्र हम तर सामने हमारा समस्या बोध है बांगदेश नाम कर एक डाक्त अपनारा चिन्हदेश प्रथम लेपारेस्कोपिक सार्वजन डाक्त नाम बोलो की আওয়াজটা আবার তার কান পর্যন্ত যাইতে পারে গেলে উনি মন খারাপ করবেন উনি অবশ্য আমার উপকার করছেন উনি গত বছর আমার গল্পের পাথর উনি অপসারণ করে দিচ্ছেন অপারেশন করছেন মোহব্বতের সাথে করছেন এই নামটা বললাম না ওনার সাথেও ধর্মের ব্যাপারে শুয়া ভোটটা ডিসকাস হয়েছে সম্মানিত শুধু তো ওনাকে বললাম যে স্যার এই টায়াত যেটা বলেন এটা কি আছে আর বলেন না ইনফেকশন আছে এই ইনফেকশন শরিয়ে না নারীতে না বালবে না হার্টে না কি ইনফেকশন আমি বললাম ইনফেকশন হল আল্লাহ পাকবে বলছেন বালতু তিরু নাল্লায়া তার দুনিয়া এটা হল ইনফেকশন বালতু তিরু নাল্লায়াত দুনিয়া আমি ব্যাখ্যা তো আর সুন্দর জময় করবো আল্লাপ বলেন এই জাতীয় ধর্ম কর্ম করতে তোমার মনে চায় না দিনের উপরে চলতে মনে চায় না অন্যদিকে খুব মনে চায় এটার মূল ইনফেকশন হল তোমার অন্তরে দুনিয়ার মহাব্বর দুঃখে আফের আত্মা ভুলে গেছে আমি বললাম স্যার এটা এই ইনফেকশনটা যে হান্ড্রেড পার্সেন্ট রাইট এটা তো এক্স রে করে দেখাতে পারবো না তবে আমার কাছে আর একটা রে আছে এক্স রে অন্য রে আছে তো কি রে বললাম দেখেন এই তিনটা সময় যখন আপনি ওটি থেকে বের হলেন খুব শরীর টায়ার মাত্র চা খেয়ে বাসার দিকে যাবেন ঠিক সেই মুহূর্তে আল্লায় না করুক আল্লাহ না করুক আল্লাই না করুক আমি একটা রুগি নিয়ে ঢুকলাম ইমার্জেন্সি রুগী এই রুগীকে অপারেশন করতে স্বাভাবিক আপনার চার্জ আসবে হল ত্রিশ টাকা আমি আপনাকে নব্বই হাজার টাকা দিলাম স্যার তখন কি শরীর থাকবে আমি জিজ্ঞেস করছি স্যার তখন কি শরীর থাকবে স্যার এই জন্যে সাধারণ একটা ব্যস্ততাতেই সাধারণ একটা ব্যস্ততাতেই নামাজ পড়তে পারে না মেয়েরা কি বাচ্চা পেশাব করে দিছে আরে বাচ্চা পেশাব করে দিয়েছে এই অজুহাতে তো কৌদিন এই অজুহাতে তো কোনদিন অফিসে যাওয়া বন্ধ হল না এই অজুহাতে তো কখনো সংসদে যাওয়া বন্ধ হল না এই অজুহাতে নামাজ বন্ধ হয় জায়গা রেখো জায়গা রেখো ভালো করে জায়গা রেখো পুরুষেরা लोकर अधीने तुम ची करो मानली तुमको हजार टा देद दसटा के चार्टा पर्त करते सप्ताह तीन दिन एबसेंटे सप्ताह पांच दिन एबसेंट थे चाक्री थे जरा चाजुहा बात चाशा देजुहा गरीब हावार उजुहा नमज चार्ज है ते इमान कमप्लीट थकते परेना ক্ষেত্র নিয়ে করতেছি আপনারা ওয়াসতেছেন বাজে কত এরা একটু দেখি আলহামদুলিল্লাহ সাড়ে এগারোটার কাছাকাছি দশ পনেরো মিনিটের ভিতরে শেষ করে দেওয়ার চেষ্টা করবেন দান করে তাহলে আল্লাপাক আদর করে দয়া করে কি বললেন যুদ্ধ চলাকালীন অবস্থায় আপনি যদি সেখানে উপস্থিত থাকেন তারা তাদের অস্ত্র শস্ত্র তাদের কাছেই রাখবে যখন কমপ্লিট হয়ে গেল এক রাখাতে এরা পিছনে চলে যাবে ওরা করে রাখা আপনার সাথে পড়ে নিবেলিয়া ইতরাহ আর ওরা ওদের অস্ত্র শস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা আছে এরা কিন্তু তাদের কাছেই রাখবে যারা কাফে তারা ভদ্য করে এই জিনিসটা যে আপনাকে যদি অস্ত্র শস্ত্র থেকে যদি কাফেল পায় তাহলে একবার আক্রমণ করে সবগুলাকে শেষ করে দিয়ে দেবে সময় কিছু দিন এখানে তফসিলের কিতাবের বিপরে দেখছে রসুল করিম্লাহাম এই এক জায়গাতে সাহাবি বর্ণনা করছেন যে আমি নবী আলাইসলামের সাথে এক জায়গায় ছিলাম তো নবী যে আমাদের কি যে নামাজ করতেছেন এমন মুহূর্তে একটা দল আমাদের মাঝে আর তেবলার মাঝে তারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করলো তাদের ভিতরে লিডার ছিল খালেদ ইবলিদ উনি অপরাজিত সিংহ পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও কোনদিন পরাজয় যাকে বল উনি দেখেন উনি দেখেন এটা ইতিহাসের কি ভিতরে লেখছে এই খালেদিন মুসলমান জহরের নামাজ পড়তেছিল নবীল ইসলাম তাদেরকে সাথে ফিরে দিন নামাজের পরে খালেদ বিন গলিদ বলতেছে আহ কাজ যে টাইমটা নামাজ পড়লো এই টাইমের তো আমরা ইচ্ছা করলে স্তাফা করে দিতে পারতাম তো ঠিক আছে সামনে তো আবার নামাজের অর্থ আসতেছে তখন যখন এই সিস্টামে নামাজ করবে ওই সুযোগেই আমরা একদম ক্লিয়ার করে দেব আল্লাহ পাক রব্কুলিবাইলকে আগে পাঠিয়ে দিলেন ক্লিয়ার করবি না ক্লিয়ার ক্লিয়ার করবি নাকি আল্লাহের এক নাচিদ করে দিয়ে বললেন ওগুলো সুল জহরের নামাজে যা পড়ছেন পড়ছেন আসরের নামাজে এই পদ্ধতিতে বলেন না ওরা আপনাকে ক্লিয়ার করবেন লেগেছে আপনি ওদেরকে ক্লিয়ার করে দিয়ে সোহার আল্লাহ সোহার বলে আল্লাপাক বলেন এখানে আল্লাপাক একটু এরখা দিচ্ছেন এটার একটা গরণ আছে নবী আলী ইসলাম নিজে বনি মার এবং বনি আনসা এদের বিরুদ্ধে এক জায়গায় যুদ্ধে গেছে নবী আলী ইসলাম পথ চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছেছেন যোদ্ধা দল সহ যেইখানে কোন শত্রু দলের কেউ নাই চতুর্থে কেউ নাই এ বসেন অল্পক্ষণের বিতরিত শেষ করে দিলেন নবী ইসলাম তখন দেখলেন যেখানে কিন্তু কেউ নাই সুতরাং অস্ত্র শরীরের সাথে বেঁধে রাখার কোন দরকার নাই নবী আলাই ইসলাম সাবাইকার আমরা অস্ত্র শস্ত্র রেখে ওখানে এক দাবু পেরে ওখানে আরাম করতেছিলেন আর নবীজি কোন হাজোতে পেশাবা পায়খানা এই জাতীয় কোনো হাজোতে একটু দূরে চলে গেছেন এখনকার মতো তো আর তখন এত শৌচাগার ছিল না বাথরুম ল্যাট্রিন ছিল না নবীজি একটু দূরে চলে গেছেন নবীজি দূরে গেছেন ঠিক সেই মুহূর্তে গুয়াইরিশ নামে একজন অমুসলিম গুয়াইরিশ বিন হার এসে সে করছে কি পায়গম্বারকে ওই অবস্থায় দেখে তরবারি ইস খাপের থেকে বের করে চুপচুপ করে পায়গম্বারের কাছে সাজি হয়েছে পয়গম্বারের কাছে কোন অস্ত্র তখন নেই বিশ্ব হত্যা করার জন্য তরবারি উঁচু করে ডেকে বলতেছে মোহাম্মদ বলো তোমাকে এই মুহূর্তে কে রক্ষা করবে নবিয়া রেস ইসলাম উত্তর করলেন আমাকে আমার আল্লাহ রক্ষা করে पूरा पूरी पूर्ण विश्वनबीजी मुहूर्त शर्टकट दुआ करल हाथ तुम कैमरे रक्षा करवा तुरी पैगम्बर कथा बोलते देरी तरबारी उचु करु ततने रक जन गुके टे এই কথ যখন আগে বসছে ও তারপরে হাতের থেকে তর যখন ছিটকে পড়ে গেছে ও যখন পরে এ মরে গেলাম মরে গেলাম যখন বলতেছে বিশ্বনবীজি আসতে করে বিসপিল্লা গুলা হাতে নেওয়া করে গুয়াই এখন বল আমার বাসানে কিছু নাই যার রব নাই তার তো আসলেই কিছু নাই আমারে বাসানে কেউ নাই নবীল ইসলাম বললেন তোর এই তরবারি তোকেই দেব। তুই সাক্ষী দে যে এক আল্লাহ ছাড়া আর কোন রব নাই মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর বান্দা এবং দু বলে জীবনে ওই সাক্ষী দেব না কি পরিমানে ইন্টারন্যাশনাল খাতাস খাতাস বলতেন তো হ্যাঁ অরিজিনাল ভাষা বলে ফেলতেন সোমবারই তো শুধু বিশ্ব নবীজিত দয়া মায়া ধর দিয়ে পড়া এ কথা বলার সাথে সাথে তো অ্যাকশন নেওয়ার কথা নবীল ইসলাম হাইসা বললেন তুই এটা তো পরিমাণ আনবি না বলে না তবে একটা কাজ করবো তরবার যদি আমার দেন জীবনেও কোনোদিন আপনার বিরুদ্ধে কোন যুদ্ধে যাব না আপনার বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তাদেরকে জীবনেও কোনদিন সহযোগিতা করবো এ মুসলমান ভালো করে জানের এখানে ঘটনা থেকে একটা শবক নিতে হবে নবীর স্বীকৃতি দেয় না আল্লাহকে রব্বলে স্বীকার করে না সেই রক্তটাও দিন থাকা তা মনে করে না বিশ্বনবীজি তার কথাকে বিশ্বাস করেছেন এবং সেই লোক জীবনে এই ওয়াদাকে কখনো ভঙ্গ করে নাই কিন্তু আমাদের দেশে প্রতিযোগিতা চলে প্রতিযোগিতা মুসলমান ওয়াদা ভঙ্গের প্রতিযোগিতা আল্লাহকে এক স্বীকৃতি দিবে না কয়েক আমার কেন না কয়েক কিন্তু ওয়াদা দিলাম এই ওয়াদা কখনো নষ্ট করে নবিল আসলাম ওর হাতে ওর তরবারি দিয়ে দিছেন যা ও খুশি হয়ে চলে গেছে বাতিজা যাতে দূরের থেকেই পাঠায় দিছিল চাষারে চাষা কি হল যা হইল তা হইল যা না বুঝো না আমি মাত্র তরবারিটা উঠাইছি শেষ করবো তার আগে আমার কাম ক্লিয়ার আমি তরোবারই উঠাইছি কামটা শেষ করব তার আগে আমার কাম কি আর আমি তরবারি উঠাইছি কে জানি তরবারি টাই না করে আমার রক্ত মুসলমান ভাইয়ারে আমার খুব ভালো করে জেনে রাখেন আল্লাহ পাক শরীফের ভিতরে বলেছেন আদাউনা সত্যিকার অর্থে যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরাই জয়ী হবা আজকে তাম দুনিয়াতে মুসলমানদের পরাজয়ের সবচাইতে বড় কারণ হল মুসলমান তো প্রকৃত অর্থে ইমানদারই হতে পারে না মুসলমান খুব সহজ ভাষায় একটা তথ্য বলে যেতে চাই শুধুমাত্র একটু করার জন্য আমরা প্রত্যেকে নিজেকে দিনদার বলে দাবি করে থাকি আমি বলি আমি বড় দিনদার আপনি বলেন আপনি বড় দিনদার আর বলে সে বড় দিনদার আরেকজন বলে সে বড় দিনদার ও মুসলমান দিনদার কোন বন্ধু আসলে ভালো করে ফিকির করে দেওয়ার দরকার तिर पर आनुल करीम पैकमारे हादिस के मंथन कर तमाम पृथ्वी सकल जुगे ओलामा करमत दिन हल पांचा जिनवय कैटा जिनि समन्वय पांच जिसन्वय दिन मुसलमान एक मानुष जमन एक मानुष कमप्लीट मानुष होते चाहले तस्तिष्क दरकार आर् दुटा हाथ कमप्लीट दरकार आर् पा दरकार आनी दरकार आम एक पट जुदी आपनारणर जमे आपनी स्थिर करें जर बंधुर এই ট বর হবার যোগ্যতা রাখে নাকি যেই বরের বন্ধুরা আবার কমপ্লিট দুটা পায়ের একটা নাই সেও কমপ্লিট বর হতে পারে না ও মুসলমানি ইমান তার ভালোেরা জানা রাখেন দিন হল পাঁচটা জিনিসের সমন্বয় যেই বন্ধুর ভিতরে পাঁচটা সাবজেক্ট পুরোপুরি আছে সে হল পুরোপুরি দিনদার যেই লোকের ভিতরে পাঁচটা নাই দুইটা আছে সে কখনো কমপ্লিট দিনদার হতে পারে না মুসলমান এই পাঁচটা জিনিসের এক নম্বরে হলো আকায়ত দুই নম্বরে হল মহামালাত তিন নম্বরে হল মহাসারাত চার নম্বরে বন্ধুরা আমার কি মহামালাত প্রথম হল আকায়ত দুই নম্বরে ভেবাদ তিন নম্বরে মহামালাত চার নম্বরে মহাসারাত পাঁচ নাম্বারে বন্ধুরা আমার আখলাক শব্দগুলা হয়তো অনেকে বন্ধুরা বিশ্বাস এবাদত এবাদত মামার্থ পরস্পরের লেনদেন মাসার্থ হল পরস্পরের বন্ধুরা আমার আচার আচরণ আখ লাখ মানে বন্ধুরা আমার ক্যারেক্টার চরিত্র শুধুমাত্র বন্ধুরা আমার আমার আকিদাস হইয়াছে लहमदुल्लाई मासिक बंधुरा मंदर कखो नागा बचर चिल्लाओ दरबारे आसा जावा ठीक आसलामी आंदोलन कर মাথার ভিতরে টুপিও আমার ঠিক আছে মুখের ভিতরে দাঁড়িটাও আমার ঠিক আছে সকাল বিকাল প্রাণ তেলাও আমার বন্ধ হয় নাই ও মুসলমান সবগুলি করার পরে সবগুলা মিলে একটা মুসলমান খুব ভালো করে বুঝবেন আপিদা সহি আছে নামাজ রোজা হক যা কাজ সব করছে সবগুলা মিলে হলো আর একটা বক্তৃতাতে সারা দেশের ভিতরে সুখ্যাতি অর্জন করেছে কিন্তু একজন সঙ্গে কথা হয়েছে আমার আগামীকাল দশটা বাদে তোমার সঙ্গে আমার দেখা হবে অমক হোটেলের সামনে সকাল দশটার আগে আমি ঘুম থেকে উঠেছি বন্ধুরা আমার তাকে আমি আসতেও বলেছি তার ফোন নাম্বারও খোলা আছে আমার ফোন নাম্বারও খোলা আছে কিন্তু মনে করলাম দশটার সময় যাইতে চাইছি তাই কি হবে যাইতে পারবো না ফোনটা পর্যন্ত করে বন্ধুকে বললাম না ওই বন্ধু হোটেলের পাশে বোর্ড বাজারে এসে ঘন্টার পর ঘন্টা দেরি করলামি ফোনটা বন্ধ করে রাখলাম ও মুসলমান এই লোক ঠিকই রাস্তা দিয়ে কখনো কম বীরা হতে পারে না মুসলমান ভাইয়েরা আমার পাঁচটা জিনিসের সমন্বয় হল দিন আমাদের ভিতরে যারা আমরা তাদেরকে দিনদার মনে করি তাদের ভিতরে দুইটা পাওয়া যায় যাদেরকে আমরা দিনদার মনে করি তাদের ভিতরে শুধুমাত্র দুইটা পাওয়া যায় একটা হলো আকায় আর হলো হল এমাদার বন্ধু আবার এখানেও যে ইসলামের দিক নির্দেশনা আছে কথা কোনো মানুষের মস্তিষ্কের ভিতরেই নাই আশারাত প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করা লাগবে মার সঙ্গে কেমন আচরণ সন্তানের সঙ্গে কেমন আচরণের যেটাও যে আছে ধর্ম এটাও যে দিন এই কথা মাথার ভিতরে নাই আমার আখলাক আর চরিত্র কয়েক আখলাকের মতো বানাইতে হবে এই কথাটা মাথার ভিতরে নাই যেই মুসলমানের আখলাক দুরুস্ত না যেই মুসলমানের কারবার কয়েক নম্বরই পদ্মতাবে না মুসলমানের লেনদেন বিশ্বনবী মোহাম্মদ যতই নামাজ পড়ুক যতই বন্ধুরা আমার আপিদ্যাসহী থাকুক ওই লোকটাকে কমপ্লিট দিনদার করা যায় না মুসলমান ভাইয়েরা আমার এখন বলেন তো দেখি আমাদের দেশের ভিতরে আমরা দিনদার বেশি আমাদের যাদেরকে বন্ধুরা আমার মনে করেন এরা এরাদার ঠিক নাই মুসলমান লেনদেন ঠিক নাই কায় কায় কারবার ঠিক নাই বন্ধুরা আমার আচার আচরণ সুন্দর না আখলাখের কাছেই যাওয়ার দরকার নাই এজন্যে আমরা কমপ্লিট দিনদার হতে পারি নাই সত্যিকার অর্থে যদি আমরা দিনদার হওয়া যায় মুসলমান একজন মুসলমান দুনিয়ার ভিতরে যদি কমপ্লিট দিনদারি নিয়ে চলে তার দিকে যদি কেউ হাত বাড়ায় আসমানের আগুন ওই হাতটাকে পোড়া দেয় আসমান থেকে আগুন এসে তার হাত পোড়া দেওয়া হবে সব তো আমাকে আগে দিনদার হতে হবে ও মুসলমান আমি এখনো দিনদার হতে পারি নাই দিনদারের মতো ভাব যদি দেখাই তাহলে তো শ্রী আমাদের বাংলাদেশে পত্রিকা অনেক সময় আসে যে র্যাব না ঠিকানা জিনদান খানা অর্থিকানা জেলখানা আমি এখনো কমপ্লিট দিনদার হই নাই দিনদারের মতো মশান দেখাই তাহলে আমাকেও তো আমাকে আগে দিনদার হতে হবে তাহলে আমরা আসলে দিনদার হতেই পারি সম্মানিত সুধি আপনাদের আল্লাহর কুলাল আমিন বলতেছিলাম অফিসের কথা মনে আছে তো আপনাদের নবী আলহিসামকে আঘাত করতে গিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত পয়গাম্বার সেরে দিছে জিজ্ঞেস করছে খবর কিের টাইনে দোষে কি সে ট্রেনে দোষে এখনো ব্যথা যায়নি ট্রেনে দোষে তা জানি না হাত ছাড়া টান হাত নাই কিন্তু টাইনে দোষে সম্মানিত শুধু এটা আমাদের বেড়ায় হবে শর্ত হলো আমাদেরকে পয়গাম্বারের মতো তার বর্ণিত দিনের উপরে পুরা পুরি ঢুকতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক বলে আল্লাহাক বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা কাফেরদের জন্য লজ্জাস লজ্জাজনক আসাবকে রেডি করে রেখে দিয়েছেন দুনিয়াতেই কত লজ্জা ফেরাউন আজীবন কি মোশান তাই কি মোশান দেখাইল না কি বললো আনা রব্ব কোমল আ পৃথিবীতে বহু ছোট ঘাটো খোদা গেছে কিন্তু আমি সব থেকে বড় মোদা আল্লাপাক তুই কত বড় খোদা দেখি হজরতে মুসা আলাইসালাম জড়িয়ে পার হয়েছে ফেরাউন ভিতরে ঢুকছে আল্লাহ পাক মুসা আলাহ ইসলামকে বললেন লাচিদের একটু দাঁড়াবেন পানিগুলো দাঁড়ায় লারা দিছে পানি আবার মিশে গেছে ফেরা আমাদের নাকের ভিতরে পানি ঢুকছে তাতে কয়শো লিটার পানি ডুকতে পারে যমুনা খোঁদা পানি ডুবছে সামান্য একটু পানি ঢুকছে সামান্য পানি নাকের মধ্যে আর কয়শো গ্যালন পানি ডুববে সামান্য পানি ঢোকা মাত্র ফেরা উঠবে না না আমি খোদা না আমান তু বিরব্বে মুসাগের নেই কোথা सारा जीवन खोदाई दाबी कर पानी ढुकै तरल जिन देखी तो खोदा कित को ना पानी ढुके आल्लाको परकाल की तो चोक चोखे चो, चो देखा दिए ठिकाना थी। कथाए আর এই মানায় দারা লাভ নাই তোকে তো সাইজ করব খালি সাইজ করব না মমি করে পিড়া মিলে রাখার ব্যবস্থা সম্মানিত শুধু ইজ্জত পাইছে না ব্যয় জুতি হয়ে নম্রুত খুব পাইছে কেন জুতার সম্বর্ধনা জুতার সম্বর্ধনা আরে মাথাও তো একটা নর্মাল হলো কপাল সবচেয়ে বড় জিনিস মানুষের কোন কিছু ঘটলেই কপালে কপাল ব্যবহার করে কপালে বাড়ি গেছে সুতরাং আল্লাহ তালা বলেন কা ফিরিনা আজাব আম মহিনা এ মুসলমান কাফেরদের জন্য অত্যন্ত লজ্জস্কর আজাব আমি রেডি করে নিয়েছি বলেন তো আমাদের জন্য সুসংবাদ তাদের জন্য দুঃসংবাদ আল্লাহ এবারে বলতেছেন আল্লাহ বলেন এখন যখন নামাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের নামাজ উড়ে ফেলছো ফাজপুর এখন আল্লাহ পাকের জিকির দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় তার মানে মানুষের অবস্থায় তো তিন দেয় হয়তো দাঁড়ায় থাকবে না হয় বসে থাকবে না হয় শুয়ে থাকবে কবরে গেলে তো থাকবে প্লেনে উঠলে তো বসেই থাকবে বলেন হয়তো দাঁড়ানো না হয় বসা না হয় শোয়া তিন অবস্থায় আল্লাহ পাক বর্ণনা করেছেন তার মানে দুই জিনিসের হরকতের দ্বারা একটা হল বিতাহারিক সাফাত আর এই ছোট নড়ায় কখনো কখনো জিকির হয় এটা হল জিক্রিল আর একটাকে বিতাহারি কি অন্তরের এখানে রড়া চড়ার দ্বারাই জিকির এটা হল জিক্রির সব সময় করা যায় না জায়গ নেই সব সময় বাথরুমের ভিতরে ঢোকা ইমাম সব যখন খোদ বা দিতে শুরু করে তখন কি মুখে মুখে জিকির করার অনুমতি আছে তখন অনুমতি নাই কিন্তু অন্তরের জিকির এটা সব মুহূর্তে সব জায়গায় করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই দুই নাম্বার হলে বলতেছে আল্লাহ তালা আরে না যখন সুস্থ আছো তখন নামাজ পড়ো দাঁড়িয়ে থেকে যখন অসুস্থ হয়ে পড়েছ যুদ্ধের ভিতরে ওই সুযোগটা তোমাদের নাই যে তোমরা স্বাভাবিক গতিতে নামাজ পড়বে তাহলে তোমরা পদাতিক অবস্থার ভিতরে বসে মানে ইসের সোয়ারির উপরে বসে বসেই নামাজ পড়ো এটাও সুযোগ নাই আক্রান্ত হয়ে এক জায়গায় আহত হয়ে পড়ে আসো নামাজের রক্ত চলে যাচ্ছে ও শুয়ে থেকে ইশারা করে নামাজ কথাটা কি বুঝে নিবাসি সম্মানিত সুধী আল্লাপাব বলেন নিঃসন্দেহে নামাজ মুসলমানদের জন্য নির্ধারিত সময়ে খরচ করা হয়েছে এজন্যে পিছিয়ে দেওয়া কত কাজ নাই নামাজের সময় আপনারা হাদিসের ভিতরে শুনেছেন আলোচনাকে লম্বা করতে চাচ্ছি না রসুল করিম সাল্লাসলাম যখন মেয়ারাজ থেকে নামাজ নিয়ে আসলে পরের দিন আল্লাপাব জিব্রাইল আমিনকে পাঠায় দেয় ইমামতে জিব্রাইল একটা মসুদ হাদিস হাদিস ইমামতে জিব্রাইল जिब्राइल अमीन आई से नंबर के बताते आगया दिल्राइल की आल्लहर बाड़ी पर आगया दिए सुन जिब्राइलर बाड़ी पर आगया दिए पंत सिद्धार्थ मनताहालिकर बाड़ी पर आगाए दिलान मालिक रास्ता तो गलन आसत নবী আলা ইসলাম বললেন এই হলো এই হলো এই হলো নামাজ উঠিয়েছেন জিব্রাইল আমিন বলে ওই নামাজের সময়টা পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য দশ বক্ত নামাজ পড়েছে জিব্রাইল আমিন ইমাম মোহাম্মদুর রসুল্লাহ মুসুলদিন প্রথম দিন জহরের নামাজ পড়াইছেন সূর্য ঢলার সাথে সাথে আসরের নামাজ পড়াইছেন সূর্য বেশ ঢলে গেছে এই মুহূর্তে মগরিবের নামাজ পড়ছেন সূর্য ডোবার সাথে সাথে এশান নামাজ পড়াইছেন পশ্চিম দিগের লাল রেখা দূর হওয়ার সাথে সাথে ফদরের নামাজ পড়েছেন অন্ধকার থাকতেই দ্বিতীয় দিন জহরের টাইমে জিবলাইল আমিনার আসেন নবীজিকে বলেও যান নাই যে আমি নামাজ পড়া গেলাম আপনি এখন পড়ে এলেন তাও বলেন জিবলাইল আমিনা আসেন গতকালকে যেই টাইমে পড়াইছিল সেই টাইম পার গতকালকে যেই টাইমে আসল পড়াইছেন ওই টাইমের একটু আগে আগে জীবন আই নামি হাজির আচ্ছা বলে নবীদের এক নামাজে পড়াই কিসের নামাজ পড়ায় নামাজ ও আচ্ছা জ্বরের নামাজ পড়াই দিলেন গতকালকে যে টাইমে আসর পড়েছেন ওই টাইমে আজকে আসার নেই সূর্যের কিরণ যখন পরিবর্তন হবে হবে বাপ তার আগে এসে খুঁজুর নামাজটা পড়াই দিলেন কিসের নামাজ আসল নামাজ গতকালকে যেই টাইমে মাদেবের নামাজ পড়াইছেন আজকো সেই টাইমে মাদেবের নামাজ পড়েছেন গতকালকে যেহেতু আমি এসেন নামাজ পড়াইছিলাম আজকে সেই টাইমে আসেন না রাত্রির তিন বাঘের এক বাঘ দূর হওয়ার সময় জিবলাইলাম এসে গেছেন বলে নামাজটা পড়াই কি নামাজ ফদরান নামাজ গতকালকে গলসে পড়াইছিলেন আজকে গলসে আসেন নাই বেলা উঠবে উঠবে বা জিবলাইলাম এসে বলে হুজেন কার নামাজটা পড়ে নাই নামাজ ফদরের নামাজ তাহলে পাশত্য নামাজ কখন কয় রাখা রুকু কেমনে কেমনে উঠা কেমনে বসা কেমনে পেরাপ কেমনে সব দেখাই দেখান এবার নামাজের ইমামতি করে বললেন মা বাইনা হা দাইন বক্তুলাখাওয়ালি উন্মাতিক অগ্রসর আমি কিন্তু ছুটি নিলাম জীবনেও আর কোন নামাজ পড়াইতে আমাকে আসতে হবে না আপনি এখন ইমামতি করবেন ওই দুই দিনে যেই দুই সময়ে এক নামাজ পড়েছি ওই দুই সময়ের মাদির তাই হলো নামাদের